يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا دُخُلُوا فِي السِّلْمِ كَافَةٌ وَلَا تَتَّبِعُوا خُطْوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوبٌ مُّبِينٌ وقال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا وقال النبي عليه الصلاة والسلام بني الإسلام على خمس ইসলামিক সেন্টার সুপ্রিয় দর্শক আপনাদের জন্য ধারাবাহিক ভাবে ইসলামের পরিপূর্ণ আলোচনা এবং বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে ইসলামকে পরিপূর্ণভাবে তুলে ধরার জন্য এক সুদীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে তার মাঝে রয়েছে আমাদের ইসলামের পাঁচটি রোকন ইমানের ছয়টি রোকন এছাড়া আরও যে সমস্ত বিষয়াদি আপনাদের জন্যে অত্যন্ত জরুরি সে বিষয়গুলিকে আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে প্রথম আমাদের এই আমাদের উদ্বোধন এবং উদ্বোধনীতে রয়েছে আপনাদের জন্য উপহার কালিমা তুত্তাউিদ লা ইহা ইহ মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে আজকে আমরা প্রথম পার্টে লা ইহা ইহার এর অবস্থান এর মর্যাদা এবং এর ফজিলত এর অর্থ এর পরি এর চাহিদা এবং এটা কখন কাজে লাগবে কোন সময় এই লা লহ্লা পড়লে তার ফায়দা হবে আর কোন সময় হবে না এবং এর কি কি পরিণাম এভাবে কি করলে এই লাহ নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় এই কয়েকটা বিষয় আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন লা ইহা ইল্লাহ এটা এই কালেমার মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উঁচু এই কালেমা যেটা মুসলমানরা তাদের আজানে একামতে খোদবাতে কথাবার্তায় জিগির আজকারে এটা সর্বদা পাঠ করে থাকে এই কালেমার জন্যেই আসমান জমিন প্রতিষ্ঠিত করা হয়েছে এই কালেমার জন্যে সমস্ত মখলুকাতের সৃষ্টি হয়েছে এই কালেমার জন্যেই সমস্ত নবীরসুলের প্রেরণ ঘটেছে এই কালেমার জন্যে সমস্ত আসমান কিতাব নাজিল হয়েছে समस्त आहकाम विधान ये कलेिमार मिजान दिपालयम कर मानसर नीति बोधीखार जेस्ता नियोग में ही निर्धारित हो जाना जाननामाम यमे एक मानूष ममिन नाक पार्थ करा कलेिमारे এই কালেমার ভিত্তিতেই হবে মানুষের স্বভাব এবং শাস্তি এবং তার জন্য শান্তি এই কালেমার ভিত্তিতেই সমস্ত আদেশ ও নিষেধের এর উপরেই ভিত্তি করে এটি কালিমাতুল ইসলাম ইসলামের মূল বাণী এটা সালাম এটা হচ্ছে জান্নাতের মূল বাণী জান্নাতের এটা চাবি এর মাধ্যমে। এই কালেমার ভিত্তিতে এই প্রশ্ন হবে ক্যামতের মাঠে মাত্র দুইটি প্রশ্ন হবে লাহ প্রশ্ন হবে মাদ মহামার প্রশ্ন হবে তোমরা নবীর উত্তর কি দিয়েছিলে আর এই প্রশ্নগুলি কবরও হবে আমরা জানি এই কালেমা লাহ এটি হচ্ছে কালিমাতু তালিমাতুল আল ওরুল উসফা এটা হচ্ছে মজবুত হাতল এটাই হচ্ছে এমন এক কালিমা যার জন্য জিন ইনসানের সৃষ্টি মোট কথা আমাদের হবে যে কালিমা তুত সবচেয়ে বড় নামাত আমাদের জন্য যে এর অর্থ জানবে যে একে বিশ্বাস করবে যে একে স্বীকার করবে এবং যে এই অনুযায়ী আমল করবে তার জন্যই হবে জীবন ধন্য আর যে এর উল্টো চলবে তার জন্য জীবন হবে জীবন হবে বড় কঠিন কাজই এই কালিমাতু তহির মুসলিম জীবনের সর্বপ্রথম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এবং এটাই হচ্ছে সমস্ত আমলের ভিত্তি এই আমাদেরকে কালিমাতু তাহিরের আমাদের এর গুরুত্ব তাৎপর্য জানা জরুরি আমরা এবার চলে যাই এই কালিমার কিছু ফজিলত এর গুরুত্ব মূসা কালিমাল্লাহ সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দাও যার মাধ্যমে তোমাকে আমি ডাকবো তোমার কাছে দোয়া করবো বললেন লাহাই মূসা বললেন এটা তো সবাই বলে আল্লাহ বললেন দেখো যদি সাত আসমান জমিন এবং এর মধ্যে আমি আল্লাহ ছাড়া যত আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর কালিমাতুত্তা উহিদ ইহাই্লাহ এক পাল্লায় দেওয়া হয় তাহলে কালিমাতুত্তা উহিদের পাল্লা ভারী হয়ে যাবে কেমতের মাঠে एक जो मानुष के हाजिर कर रेजिस्ट्रार हो सब पपेक् आल्ला देखे बोलें तुम्हारे जुलूम करा ना तुम्हें तुम्हें आज प्रतिदान देवे से देखे भय पे जाहरबल आराम जो पाल्ल निरानब्बे पपे रेजिस्ट्री खाता दिव আর একটা পাল্লাই দিবে মাত্র একটি আল্লাহ রবাহিনের সেই ওই নিরানব্বইটা তার স্ত্রী খাতা হালকা হয়ে যাবে কালিমাতু তৌহিদের পাল্লা ভারী হয়ে যাবে এবং এর মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে জাননাতে জান্নাতে প্রবেশ করাবেন এই কালিমাতু তাওহিদ এমন একটা এমন একটা বাণী যার মাধ্যমে আল্লাহরবুল্লা আলমিন কি মানুষ এর মাধ্যমে এটাই হচ্ছে জান্নাতের এর মাধ্যমে জান্নাতের বিনিময় হবে এটাই যে আর যার শেষ কথা হবে সে জান্নাতে প্রবেশ করবে এই কালেমা তুত্তাউীন যে খারেজভাবে পড়বে তার গুনামাপ হবে এটা সবচেয়ে উত্তম নেকির কাজ এটা মানুষের পাপ পিটিয়ে দেয় এটা মানুষের ইমানকে কি করে নবায়ন করে এটা মানুষের কি করে আল্লাহ এবং বান্দার মাঝে যে পর্দা হয়ে যায় পর্দাকে সরিয়ে দেয় এটার দ্বারাই শয়তান থেকে সে থাকে এর মাধ্যমে সে কি করে তার आल्लाड़ाते थकेमें आल्ला आलमी जान्नर आठटी दर्जा खुले देवें प्रवेश करते मोट कथा तौहिप्त तुम धरा मोटे सम्भवना संक्षिप्त भावना कलिमत शब्दर मूल शब्दा की আসল হল ইহা হাপ অথবা ইহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই একমাত্র সত্যিকারের মাবুদ কি আল্লাহ আমার ভরসা আমার তাওয়াকল আমার হাসি আমার কান্না আমার চাওয়া আমার পাওয়া আমার ভয় আমার ডর আমার নজর আমার নিয়াজ আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত সব কিছুর একমাত্র হকদার মহান রব্বুল আলমী আল্লাহ আর বাকি যত আছে সূর্য চন্দ্র নক্ষত্র বিভিন্ন মূর্তি বিভিন্ন পীর বুজুর্গ নবী রসুল আল্লাহ ছাড়া যত কিছুর এবাদতের একমাত্র তিনি মহান রব্বুল আলমিন তিনি ছাড়া আর কেউ হকদার না এজন্য আমাদের মনে রাখতে হবে যে লাহা ইহার অর্থ করতে গিয়ে অনেকে বাতিল অর্থ করে অনেকে অর্থ করে লাহা মানে সৃষ্টিকর্তা নেই রিজিট দাতা নেই অনেকেবারে লাই লা হাকেমা হুকুম দাতা নেই অনেকেবারে লাই ধর মানে কি লাউজুদা আল্লাহ ছাড়া কিছুই নেই অনেকে লাই ধরা অর্থ করে কি লাখতারিয়া লাস্তাকিয়া লা আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুকে আবিষ্কার কারক নেই আল্লাহ ছাড়া কিছুই হয় না এই ধরনের অর্থ সব বাতিল অর্থ সত্য অর্থ যেটা ইলা এটা তহিল উলুহিয়ার শব্দ এটা রবিয়াতে অর্থ করে তারা যারা হাকে অর্থ করছে রাজেক অর্থ করতেছে এরা কিন্তু অর্থ করতেছে কি রবাদের আল্লাহর কাজের আমরা জানি আল্লাহ রাজেক আল্লাহ সৃষ্টিক্তা আল্লাহ হুকুম দাতা কিন্তু ইলাহ শব্দ অর্থ তা না আর যারা বলছে লাউজা ইল্লাহ এটা তো হলো কি হলুলিয়াদের যারা বলছে আল্লাহর সর্বত্র বিরজমান সবকিছুতে আল্লাহ রয়েছে এটা হলো বাতিল অর্থ সিরকি অর্থ আর যারা বলছে লাহ বিল্লাহ এটা মুরজিয়াদের অর্থ অতএব আমাদের সুন্নাল জামাতের সঠিক অর্থ নিতে হবে আল্লাহ ছাড়া লা হক দ্বার কেউ নেই তার রুকুন পাঠ রয়েছে লাহা এটা হলো কি নেতিবাচক নেগেটিভ মানে কোন শরিক নেই আল্লাহর কোন শরিক নেই কোন ইলাহ নেই সে যে হোক নবী হোক রসুল হোক জীবিত হোক হোক হোক গাছ হোক এটা নেগেটিভ ইল্লাহ হচ্ছে পজিটিভ এই দুটার মাধ্যমেই একদিক থেকে যেমন আমাকে নাবি করতে তাহলে এলা ইহা দুইটি পাঠ আমাদেরকে ভালো করে বুঝে যেতে হবে অর্থ যে লা ইলাহা সবকে না করে দেওয়া হলো আল্লাহ ছাড়া যত যত বাতিল ইলাহ মাহুদ সবকে বা কী করা হলো ক্যান্সেল করে দেওয়া হলো এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হলো আসু সম্পর্ক রাখা হলো আল্লাহর সঙ্গে অতএ আমাদের সব কিছু আল্লাহর সঙ্গে হবে আর বাতিল যত সবকে আমাদের তর্গ করতে হবে ছেড়ে দিতে হবে লাহ নেগেটিভ ইল্লাহ পজিটিভ লাই লাহ নেগেটিভ শিরিখ কোনো শিরিখ নেই আল্লাহর আল্লাহর কোনো শরিক নেই ইল্লাল্লাহ আল্লাহ একমাত্র তিনি তার রহুবিয়েতে এক তার কাজে এক আসমা শেফার নাম গুণ নাম গুণ বৈশৃষ্টি আল্লাহ একটা আল্লাহ এক এবং আল্লাহর নামে গুণে সবকিছু আল্লাহ কেউ তার শরিক নেই এটা আমাদেরকে প্রাণে বিশ্বাস করতে হবে যদি আমরা এখানে নাফি নেগেটিভ আর পজিটিভ দুইটাকে পজিটিভ বানাই দিই যদি বলি আল্লাহ হইলা হবে না তাহলে সবাই ইলা হয়ে যাবে তাহলে বাতিলকে অস্বীকার করা হবে না আবার যদি দুইটাই নেগেটিভ করি লাগ সব বাদ হয়ে গেল আমরা খেল করি আমাদের এই যে ক্যামেরা চলতেছে আমাদের বাতিল সব কিছু নেগেটিভ পজিটিভ দুইটাই যদি নেগেটিভ তার হয় बती ज्लगे एक जगह आगुन ज्ल जल्बे आज मुसलमान दुटाई पजिटी बनाई अल्लाह इलाक अथवाला नासिकरा मार किच्छु माने ना অথবা কি করছে লাগায় সির্ক ও তাহিত বাতি জ্বলে দুনিয়ায় মুসলমান শির্ক ত্যাগ করলে তাউহিত যদি কায়ম করে তাহলে তাদের বাতি জ্বলবে দুনিয়াতে আখেরাতে জান্নাতের বাতি জ্বলবে এজন্য লা আমরা অর্থ একই বলে দুইটা তার পাড় জ্বাললাম ই আল্লাহ ছাড়া এই যে নেগেটিভ পজিটিভ অর্থটা সঠিকভাবে জানতে হবে যে অর্থ জানবে না আবু জাহাল আবুল্লাহাবের অর্থ জেনেছিল তাই তো তারা এই লাইল্লা পড়তে তারা অস্বীকার করেছিল আজ অনেকে লাইল্লা কিন্তু তার কাজ হয় ভিন্ন শর্ত হল একই সহকারে হতে হবে একই যেখানে কোনো প্রকার সন্দেহ ইখলাসের সঙ্গে চিত্তে এর মধ্যে কোনো সিডিক থাকবে না চার নম্বর শর্ত সত্যতার সঙ্গে থাকবে এখানে কোনো মোনাফিকই থাকবে না পাঁচ নম্বর শর্ত মাহাব্বত এই কালিমার যে দাবি এই কালেমার যে চাওয়া পাওয়া এটাকে মনে প্রাণে स्वेच्छा ग्रहण करते नम्बर शर्त हम जो दाबी से वस्तवायन करते आनुगत्य करते जहां भाव बातें प्रकाश्यप्रकाश्य सर्ववस्था मेने सात नम्बर शर्त एके कबूल करते को प्रत्याख्य आठ नम्बर शर्त यारि जत आ কি বলে আল কুফরু আলকু আল্লাহ ছাড়া পরিপূর্ণ পরিপূর্ণভাবে থাকতে হবে কোনহারাপ দানে বামে হওয়া যাবে না এই শর্তগুলি ও বলেছেন এবার আমরা আসবো রাইহার অর্থ যে আমরা বুঝলাম যে আল্লাহ ছাড়া অন্য কেউ আর আমাদের মা বুঝে নেই তাহলে আমাদের কী করতে হবে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর অন্য কার ইবাদ করা যাবে না আল্লাহর ভরসা করতে হবে আল্লাহর উপরে আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া হতে হবে আল্লাহর কাছে আমাদের বিপদ মুক্তির জন্য দোয়া করতে হবে আল্লাহর নামে নজর হতে হবে আল্লাহর নামে নামাজ আল্লাহর কাছে আল্লাহর জন্য শেজলা আল্লাহর বিধান দিয়ে আমাদের ফ্যাসলা হতে হবে যত বিধান সব অন্য অন্য বিধান সব কি করতে হবে বাতিলকে দূর করতে হবে আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই কালেমার তৌহিদাহ ইলা দিকে আমাদের ফিরে আসতে হবে কোরআন দিকে ফিরে আসতে হবে এই আল্লাহরফগুলো আর আমরা স্বীকার করবো বিশ্বাস করব কাজে বাস্তবায়ন করবো এই তাহলি পূর্ণ হবে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সমস্ত তৌহিদ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হয়েছে তাহিদ উল হোক হোক আসমা শিফার যে কোনো তৌহিদ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আর আমাদের মনে রাখতে হবে এই কালেমা তৌহিদের যে দাবি আমাদের সেটা হলো যে আমাদের যে ব্যক্তি এই কালিমা তৌহিরকে মনে প্রাণে বিশ্বাসে পড়বে এর দাবি মানবে সেই তো মুসলিম আর যে মুখে বলবে কাজ কিছু করবে কিন্তু অন্তরে বিশ্বাস করবে না সে তো মুনাফের আর যে এই কালিমা তৌহিরকে মুখে পড়বে কিন্তু অন্তর বিশ্বাস করবে না কাজও করবে না সে তো কাপের যেমন আবু তালে সে মুখ দিয়ে বলেছিল অন্তরে বিশ্বাস করে নাই কাজে পরিণত করে নাই তাই কুকুরের প্রতি তার মৃত্যু হয়েছিল তারপরে যারা মুনাফেক তারা মুখে বলতো কাজও করতো কিন্তু বিশ্বাস করতো না তাহলে আমাদের হবে বিশ্বাস একটা মুখে শিকার আর একটা হল কাজে বাস্তবায়ন এই কালীমাতা উহিদের দাবি আমার জীবনের যত কিছু করণীয় বর্জনীয় সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে আমার জীবনের যত ক্ষেত্র আর যত বিভাগ সবকিছু এর সঙ্গে আমার সম্পর্ক থাকতে হবে এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এখানে একটা আমাদের প্রশ্নের উত্তর দেওয়া দরকার যে এই কালিমা তৌহিদ কখন আমাদের কাজে আসবে কারণ কিছু হাদিসে আছে কালিমা তৌহির পড়লে যাবে কালিমা তৌহির পড়লে তার জন্য হয়ে জান্নাত মনে রাখতে হবে কিছু হাদিসে আমাদের এসেছে যেখানে যে অজহিল্লা খাল ইসান্লা এখানে মনে রাখতে হবে এক ইন সহকারে এবং এ খালাস সহকারে যে কালিমা তৌহির লাল পড়বে সেই যাবে জান্নাতে। যদি সে লাইল আল্লাহ পড়ে কোনো আমলের সুযোগ না হয় তাহলে আল্লাহ জানা দেবেন কিন্তু লাইল আল্লাহ এবং খেলাসের সঙ্গে পড়ে যদি সে পাপ করে তাহলে তাকে পাপের নামে যেতে হবে কিন্তু একদিন সে জাননাতে যাবে কিন্তু এই না যে লাল আল্লাহ পড়ে নাও আর যা ইচ্ছা তাই করতে থাকো যা করবে তাই করবে মর্জিয়াদের আকিদা যে লাল আল্লাহ পড়ে নিয়ে যা করবে তাই কোনো সমস্যা হবে না এমনটা কিন্তু ঠিক না এই জন্য কিছু হাদিসে যদি মোতলাখ মানে সাধারণ ভাবে আসছে লাইলা সঙ্গে তার লাই যে একিনের সঙ্গে পড়বে এখলাসের সঙ্গে নিঃসন্দেহ যে এক এবং এখলাসের সঙ্গে পড়বে সে কখনোই পাপা লিপ্ত হবে না সেনামাজ ছাড়বে না সেরোজা ছাড়বে না সেরোজা ছাড়বে না সে ভালো কাজ ছাড়বে না মন্দ কাজে যাবে না নিঃসন্দেহে তখনই কাজে আর এমন হতে পারে লাল পরে যদি মরে যায় আর কোনো না হয় তখন সেটা তার অবস্থা হবে আর যদিও একদিনে যাবে ইনশাআল্লাহ কিন্তু এই আমরা না বুঝি যে সমস্ত হাদিসে আমভাবে সে লাল্লা পড়লেই সবকিছু জান্নাত হারাম জাহান্নাম হারাম হবে জান্নাত এমনটার জন্য আমরা না বুঝি এই ভুল বুঝে অনেক মুসলমান লাল্লাহ পরে কিন্তু নামাজ পড়ে না করে। লাইল্লা পরে সে অন্যের নামে নজর মানে লাল পরে আজকে তারা সিরকে কুবুরি লিপ্ত না তখন তারা কোন একটু পরে আসব। যে লাইলা কিন্তু নষ্ট হওয়ারও কিছু কারণ রয়েছে এবার আমরা চলে যাব এই লাইহার ফায়দা মুসলিম উম্মতের কখন হবে মনে রাখতে হবে এই লাই যখন প্রকাশ্য ভাবে এবং ভাবে, এবং লাইনের দাবি আমরা পূরণ করব প্রথমত মুসলমানদের ঐক্য আসবে মুসলমানদের ঐক্য কারণ সবাই একমাত্র তারা আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক মুসলমানদের একটা ঐক্য হবে এদের শক্তি হবে আতাসম্লাহ আমি অর এক তখন মুসলমানদের শক্তি হবে দুই নম্বরে এই লাইলরা যে পড়বে ঠিকমতো তার অন্তরের মধ্যে কি হবে তাদের নিরাপত্তা এবং তাদের শান্তি আসবে কারণ সবাই একমাত্র আল্লাহর বান্দা যা করণীয় করবে বর্জনীয় বর্জন করবে তাহলে আপোষের মধ্যে আর কোন ভয় ভীতি কিছু থাকবে না তিন নম্বর এই লাইলালের মাধ্যমে মুসলমানরা এই পৃথিবীতে রাজত্ব তারাই চালাবে তারা এই পৃথিবীতে তাদের খেলাপাত্র থাকবে এই পৃথিবীতে তাদের শক্তি থাকবে সমস্ত পৃথিবী এদের আনুগত থাকবে এই রাহ্লার মাধ্যমে মানুষের অন্তরে কি হবে শান্তি প্রশান্তি জন্ম নাই এই লাইলের মাধ্যমে মুসলমানদের উজ্জত ও সম্মান এবং সারা পৃথিবীতে তাদের মান সম্মান সবার উপরে প্রতিষ্ঠিত হয় এই লাইলালের মাধ্যমে মানুষের রক্ত মানুষের জীবন মানুষের ইজ্জত এগুলির নিরাপত্তা লাভ করে এরপরে আমরা চলে যাব এই লাহাই কি করলে ল নষ্ট হয়ে যায় এটা আমাদের মনে রাখতে হবে লাইলহল্লাহ পড়লেন আর মুসলমান হয়ে গেলেন কিন্তু এমন কিছু আছে যেগুলি করলে লাইল হাল্লাহকে ধ্বংস করে দেয় লাইল হল্লাহ কে বিনষ্ট করে দেয় তার মধ্যে এক নম্বর হলো শ্রী আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে আল্লাহর কোন ইবাদত আল্লাহর জন্য না করে অন্য জন্য করলে এইভাবে আল্লাহর রবিয়াতে আল্লাহর কাজে আল্লাহ কোনো পীর বুজুর্গ কোনো ফেরেস্তা কোন নবীর রসুলকে জীবিত মৃত্যুকে এইভাবে আল্লাহ রবুর আরামিনের নাম গুণাবুলিতে তাবারক হলো আল্লাহর নাম আমরা সিদ্ধির নাম রেখে দিলাম তাবারক হয়ে গেল এইভাবে শিরিখ করলে এই লাইল নষ্ট হয়ে যায় দুই নম্বরে আল্লাহ এবং मुश्रिक ना भाई सन्दे केन्ना जीते चार नम्बर हल जरा मनि कर रसुलत कुरान सुनारे बाणी हिदायत एन्दायत उत्तम अचल এই যুগে অচল এই যুগে নতুন নতুন নিয়মকানুন হতে হবে তারওই মান নষ্ট হয়ে যাবে এইভাবে রাশিসাল্লাম যা নিয়ে এসেছেন कुरान सुनार अवहला घृणा नष्ट क्योंकि शास्य नहीं तो इमान नष्ट हो जाए जदू जो करा जदूप सन्तुष्टा इमान नष्ट हो जाए जरा मुश्रिक काफेड़ के मुसलमान बिुदे सहयोगा कर तमान नष्ट हो जाए नये नम्बर जरा মনে করবে যে শরীয়তে মহাম্মাদী আলাইসলাতের শরীয়ত বাদ দিয়ে আর অন্য কিছু বাতিল শরীয়ত রয়েছে কলবে কলবে শরিয়ত রয়েছে তিরিশ পারা কোরআন ছাড়া আরো তিরিশ পারা কোরআন রয়েছে যেমন কি ইমান নষ্ট হয়ে যাবে দশ নম্বরে যারা দিন থেকে বিমুখ হয়ে যাবে না শিখবে না পড়বে না আমূল করবে না এর কোনো কি করবে চর্চা করবে তাদেরও ইমান নষ্ট হয়ে যাবে বন্ধুগণ আমাদেরকে সরোপরি মনে রাখতে হবে কালিমাতু তৌহিদিন মাধ্যমে দুনিয়া ও আখেরাতে আমাদের উজ্জ্বল হবে জীবন এই লাইলহার যদি বিপরীত চলি তাহলে আমাদের জীবন হবে দুঃখ কষ্ট এবং অশান্তির এই জন্য লাই এলাহাই অর্থ এর শর্ত এর এর দাবি এর ফায়দা सबकि रखते संक्षिप्त आला हस इम सेंटर पक्ष के जे जाना ही थकून सवार जमे प्रीति शुभे भलोबासा जाते शेष कर संगे देखा सुप्रिय दर्शक असलम आलकुम और, और राहमतुल्ला الله الحمد رب العالمين والصلاة والسلام على نبینا محمد وعلى آله وصحبه أما بعد আপনাদের জন্য পক্ষ থেকে এবার যে উপহার সেটি হচ্ছে কি কালিমত্তৌহিদাহ রসুল্লাহ দ্বিতীয় পার্টের অর্থ এর শর্ত এর রোকন এর পরি এর কি বলে চাহিদা দাবি নিয়ে আমরা আপনাদের কাছে এবার হাজির হয়েছি আসুন ইসলামের যে পাঁচটি মূল ভিত্তি রয়েছে তার মধ্যে প্রথম ভিত্তিটি হচ্ছে শাহাদাত আল্লাহ ইহা ইহ আন্না মাহমাদা রাসুল্লাহ যেই মোহাম্মাদ রাসুল্লাহ আমরা আজানে কামাতে আমাদের খোদবাতে লাহা ইল্লাহর সঙ্গে আমরা দিয়ে থাকি লাহ ইহার সঙ্গে যদি কেউ মোহাম্মাদ রাসুল্লাহ বা শাহাদ আলাহ ইদি কেউ শাহাদ মোহাম্মদ রাসুল উল্লাহ না পড়ে তাহলে সে একজন কাফের মুসলিম হতে পারে না এই জন্য আমাদেরকে মোহাম্মাদসুল্লাহ এর অর্থ এবং এর শর্ত এটা আমাদের ভালো করে জেনে নেওয়া জরুরি আসুন মোহাম্মাদ রাসুল উল্লাহ এখানে আমাদের দুইটি পার্ট রয়েছে একটা মোহাম্মদ একটা রসুল সাল্লাহ যে হতে পারে কিন্তু যখন বলছি রাসুল্লাহ তখন মোহাম্মদ এবং আবদুল্লাহ এবং আব্দুল মোতালিম ছাড়া দুনিয়ার সমস্ত মোহাম্মাদ কি হয়ে গেল ক্যানসিল হয়ে গেল তো একদিক থেকে যেমন রাসুলের পজিটিভ হবসন্নত এই সৈন্যতির মাধ্যমে আমাদের জীবন আমাদের গর্ত হবে এই সৈন্যটি আমাদের জীবন আদর্শ মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাণী এবং তার কাজ এবং তার সমর্থন সেটা করণীয় ব্যাপারে বর্জনীয় ব্যাপারে সব যেমন আমাদের জন্য প্রযোজ্য হয়ে যায় ঠিক অন্যদিক থেকে যখন আমরা রসুল্লাহ বলে রাসুলকে শুধু মোহাম্মদ আলাইসালাতামকে নির্দিষ্ট করে দিলাম তখন মোহাম্মদ আলাইসালাতাম বাদ দিয়ে অন্য যত যার যত তরিকা যত নিয়ম যত পদ্ধতি যত আদর্শ যত গবেষণা যত চিন্তাধারা সব কিছুকে বাতিল ঘোষণা আমরা করলাম এই জন্য এ লা এলাহ ইল্লাহকে একদিক থেকে যেমন আমাদেরকে মুখে স্বীকার করতে হবে মহম্মাদ রাসুল্লাহকে আমাদের মুখে স্বীকার করতে হবে অন্যদিক থেকে আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে আবার আর থেকে একে আমাদের জীবনের সর্বক্ষেত্রে জন্য। আর মোহাম্মাদ রাসুল্লাহ এর অর্থ এর তাৎপর্য হল এই যে আমরা যা কিছু করব ছাড়বো আল্লাহর জন্য কিন্তু পদ্ধতিটা হবে নিয়মটা হবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম অন্য আর কাউ চলবে না কোন না কোন বুজুর্গ না কোনো মাঝাব না কোন দর্শন না কোনুর রাসুল্লাহ আমাদের লেনদেন চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সমাজ সবকিছুর পদ্ধতি হবে মহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া এই মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আমরা পড়ে নিব তখন আমাদের মনে রাখতে হবে এখানে দুইটি পার্ট রয়েছে এখানে একটা হলো কি যে রাসুলের রেসালাদকে মেনে নেওয়া রাসুলের রেসালাদকে মেনে নেওয়া রাসুল তিনি একজনই এখানে আমাদের তিনটা শব্দ একটা মোরসেল যিনি পাঠিয়েছেন প্রেরক আর একটা হলো কি মোরসাল বা রাসুল যিনি দুধ বা যিনি বাহক এটা পত্র আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ হচ্ছেন মুর্শের তিনি প্রেরক আর এটাকে বাহক হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আর তিনি যেটা এসেছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে পত্র সেটা হচ্ছে রেসালা তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের এই রেসালাদ আমাদের মনে প্রাণে আকিদা বিশ্বাসে ভালো করে রেসালাদেষ রেসালাদ এবং এরপর আর কোন নবীর রসুল আসবে না এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবচেয়ে পরিপূর্ণ আল্লাহ রবাহ সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে নবীর রসুল সমস্ত নবীর রসুলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন পাঁচজন উরুল আজম নো ইসা মোহাম্মদ আর মোহাম্মদ খালিল্লাহ আলয়সালাতাম এই দুই খালিরের মধ্যে সর্বশ্রেষ্ঠকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যার মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন রেসারাতকে পরিপূর্ণ করেছেন সেই নোহ থেকে নিয়ে কি বলে আদম থেকে নিয়ে সর্বশেষ এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের যে ধারাবাহিকতা সিলসিলা সর্বশেষ খাতাম নবীন সালিম সর্বশেষ নবী মানতে হবে পরিপূর্ণ রেসালাত এবং জিন ইনসান সবার জন্য তিনি রাসুল এবং আরব অনারব শিক্ষিত অনশিক্ষিত নারী পুরুষ ছোট বড় জাহেল মূর্খ ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবার জন্যে জীবন আদর্শকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা এটা হলো তার রেসালাতের দাবি আরেকটা মনে রাখতে পাঠ হলো আব্দুল্লাহ তিনি আল্লাহর বান্দা তার মধ্যে না উলহিয়াতের কোন অংশ আছে না তার মধ্যে রবি অংশ রয়েছে না আসমা সেবা অংশ রয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কোনো কিছুতে তিনি শরিক না না তিনি গায়ব জানেন না তিনি হায়াতুল্নবী অমর বা তিনি গায়ব জানেন না এই সব কিছু তাহলে আল্লাহর যে হাত আল্লাহর যে হক সেটা অলুহিয়াতে হোক রবুবিয়াতে হোক তাজে বা ইবাদতে বা নামকণে বলি বসি কোনো কিছুতেই মাহমাদ রসুল্লাহ শরিক না এবং তার রবুদিয়াতে আমাদের আরো মনে রাখতে হবে কোনো প্রকার গুলু করা যাবে না গুলু বলতে অতিরঞ্জন বাড়িয়ে তাকে আল্লাহর আসনে বসাই দিয়ে থানা ফির রাসুল হয়ে যাবে রাসুলকে ভালোবাসতে গিয়ে মিলে মিশে যাবে এরপরে আল্লাহকে মিশে যাবে না আল্লাহ মানে তো তরুণী কেন আতরা তিনা এই সব না আমি তো আল্লাহর বান্দা ফাকুল আব্দুল্লাহ রাসুল তোমরা আমাকে বলো আল্লাহর আবদুল্লাহ আল্লাহর বান্দা এবং তার রাসুল তার রাসুলকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করা যাবে না এবং তার এই কোরআন অবতরণের ব্যাপারে সেখানে তাকে আব্দ বলে আখ্যায়িত করেছেন এভাবে আল্লাহরবুল আলমিন এবংয়াতের জায়গায় বলছেন আব্দুল এবং আল্লাহ তার যথেষ্ট আলাই সাল্লাহিন আবদাহ আল্লাহকে যথেষ্ট না তার বান্দার জন্যে এইভাবে বহু জায়গাতে আল্লাহ রব আলিন রাসুলকে আব্দ বলে সুভান আল্লাহি ইসলাম এবং মেয়েরাজের ক্ষেত্রেও তাকে আব্দ বলে আখ্যায়িত করেছেন তাহলে তিনি তাকে আব্দ বলে আমাদের মেনে নিতে হবে এখানে তাকে উলুহিয়াতের আসনে কোনোভাবেই বসানো যাবে না কারণ তাকে উলুহিয়াতের আসনে বসালে সেটা শিরকে রূপান্তরিত হবে এজন্য আমাদের মনে রাখতে হবে বন্ধুগণ যে আল্লাহ হরব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন তিনি বলুন আমার الله পক্ষ থেকে মোহাম্মদ আমাদের এক বড় নেহামাত একে আমাদেরকে তার রেসের দাবি তাকে মহাবত করতে হবে এ রেসের দাবি তার সুন্নত অনুযায়ী আমাদের সব কিছু এ বাদত সম্পাদন করতে হবে তার এসারাতের দাবি এই সুন্নত ব্যতিরিকে যত বিদাত রয়েছে যত অন্যদের নিয়ম পদ্ধতি অস্বীকার করতে হবে এই জন্য রাসুলের সুন্নত মোতাবেক আমাদের আমল হওয়ার জন্যে ছয়টাই স্মনে রাখতে হবে প্রথমতের কারণ কারণ কি রাসুলের মাধ্যমে এসেছে যেমন আমরা অনেকে কেউ কি সবই বরাতকে পালন করি সবাই বরাতকে রাসুল করেছেন সবাইকে কেন করে কি রাসুল কিছু করেছেন মেরাজ সবাই কিছু করেছেন করেন নাই তাহলে সেটা করা যাবে না যেমন এর কারণ এইভাবে কুরবানি করেছেন চার পশু দিয়ে উল্ড গরু ছাগল ভেড়া ডোম্বা দিয়ে আপনি এখন করবেন ঘোড়া দিয়ে বা হরিণ দিয়ে হবে না রাসুল্লাহ সাল্লাম আকিকা করেছেন দম্বা ছাগল দিয়ে আপনি এখন গরু দিয়ে ভাগা দিয়ে করবেন হবে না जिन जात दिए कर प्रकार आकी क्षेत्र देखा जा प्रकार से शुद्धा खासी दिए कि छागल उट बा गुरु दिए नाई तो प्रकार रसुलस्त होते जगह था अल्लाह रसुल सल्लाम हज करते मक्का एज अपनी बांगे करें নির্দিষ্ট করেছেন পুরুষের জন্য মুসদিকে নওয়াজ করতে হবে আপনি বাড়িতেই নওয়াজ করবেন তাহলে হবে তাহলে জায়গা নির্দিষ্ট লিখতে হবে এর সংখ্যা আল্লাহন আলহিসাম সংখ্যা নির্দিষ্ট করেছেন বিভিন্ন আর বিভিন্ন আজকারের যেখানে নির্দিষ্ট করেছেন আমাকে নির্দিষ্ট রাখতে হবে এই না যে পীর সাহেবেরা আবার নিজের নিজের অজিফা বানিয়ে একটা করে সংখ্যা বসাই দেবেন রাসুল্লাহ সাল্লাহ্লামের কাইফিয়াত যে পদ্ধতি রাসুল আগে মাথা মাসা করেছেন তারপরে পা ধুয়েছেন উজুতে আপনি এবার কি করবেন পা আগে ধরবেন তারপরে মশা করবেন হবে হবে না এর সংখ্যা নামাজ জহরের চার রাখাত আপনি এখন ছয় রাখাত করবেন তা হবে না তাহলে প্রতিটি কাজের এর কারণ এর জাত এর প্রকার এর পদ্ধতি এর সংখ্যা এর স্থান এবং এই কাজ জিনিসগুলি দ্বারা সুসাব্যস্ত হতে হবে এই জন্য যখন আমরা পড়ব মহান্নগর রাসুল উল্লাহ বা শাহাদু আন্না মহান্নগার রাসুল উল্লাহ তখন আমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলি আমাদের প্রকাশ্যভাবে গোপনীয়ভাবে রাসুলেরকে মহাব্বার সব কিছুর থাকতে হবে এই এই কালেমার দাবিকে আমাদের এই কালিমা মোহাম্মাদ রসল্লার যে দাবিগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে এই কালিমা মহান্না শাহাদাত মোহাম্মদ রসুল্লা সালসাল্লামের শর্তগুলি আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর শর্ত হলো যে তার রেসালাদকে আমাদের মেনে নিতে হবে একে মনে প্রাণে বিশ্বাস করতে হবে জাহেরি এবং বাতিরি প্রকাশ্য এবং গোপনে তাকেই একমাত্র আমাদের মডেল করে নিতে হবে দুই নম্বরে এই কালেমা মুখ দিয়ে আমাদের পড়তে হবে কেউ যদি মেনে নিল কিন্তু মুখ দিয়ে পড়লো না তাহলে হবে না একে প্রকাশ্যে পড়তে হবে আন্না রাসুল্লাহ তিন নম্বরে এর রাসুল্লাহ সালসাল্লামের যত আদেশ এগুলো আমাদের জীবনে কি করতে হবে পালন করতে হবে অমাথা কুমোর রসুল হু রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা করো যা তোমাদেরকে ত্যাগ করতে বলে তা তোমরা ত্যাগ করো সাল্লামের যে আনিত বিধানকে আমাদের পরিপূর্ণ জীবনে বাস্তবায়ন করা করণীয়টাকে করা বর্জনীয়টাকে বর্জন করা খারাপগুলিকে ছাড়া ভালোগুলিকে ধরা জান্নাতের পথ চলা জাহান্নামের পথ ছাড়া আর রব্বানির পথ চলা শয়তানের পথ ছাড়া এভাবে রসুলের যে সমস্ত আদেশ ও নিষেধ আমাদের জীবনে সেটি করা বাস্তবায়ন করা এভাবে রাসুল্লাহাল্লাম যে সমস্ত খবর দিয়েছেন সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ক্যামত সম্পর্কে ক্যামতের আলামত সম্পর্কে অতীতের নবী রসুলের বিভিন্ন ঘটনা এগুলিকে আমাদের তাঁর দেওয়া খবরগুলিকে আমাদের কি করতে বিশ্বাস করতে মনে প্রাণে মনে প্রাণে একই সহকারে বিশ্বাস করতে হবে কোনো প্রকার সন্দেহের জন্য অবকাশ না থাকে এইভাবে রসুল্লাহ রসাল্লামের এই রায় রায় মোহাম্মদ রসুল্লাহর দাবি তাকে নিজের জীবন নিজের আত্মীয় স্ব বাবা মা ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয়স্বজন এই পৃথিবীর ধন দল টাকা পয়সা সব কিছুর ঊর্ধ্বে তাকে আমাদের কি করতে হবে ভালোবাসতে হবে মনি প্রাণে এইভাবে তার দাবি হলো কি যে রাসুল্লাহ সাল্লামের কথাকে তার সুন্নতকে সবার উপরে প্রাধান্য দিতে হবে যারই কথা হোক যখন আমরা হাদিস পেয়ে যাব রাসুলের বাণী পেয়ে যাব রাসুলের আমল পেয়ে যাব রাসুলের সমর্থন পেয়ে যাব। আমাদের মনে রাখতে হবে এর বিপরীত যে কেউ হোক না কেন কোনো খলিফা হোক কোনো সাহাবি হোক কোনো ইমাম হোক কোনো বুজুর্গ হোক কোনো আলিম হোক কোনো মুফাস্সের হোক কোন যে কেউ হোক আপনার কোনো নেতাকে তাজেই হোক কাউরি কথা কি করা যাবে না রাসুলের কথা উপরে রাখা যাবে রাসুলের কথাকে সবার উপরকে আমাদের কি করতে হবে রাখতে হবে এটা হবে এর দাবি তাহলে এই যে কথাগুলি আমরা বললাম যে সুরুল্লাহ ইহাম্মাদ রাসুল্লাহ শাহাদ আন্না মোহাম্মাদ রাসুল্লার যে দাবি এই দাবি এই এই শর্ত এই শর্তগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এই শর্তগুলি না থাকে তাহলে আমরা মুখে যদি পড়ি মহান মহান কোনো কাজে আসবে না কারণ সাক্ষী দেওয়ার জন্যে চারটা জিনিস মনে হচ্ছে প্রথম একে সঠিকভাবে জানা বোঝা বিশ্বাস করা দুই নম্বরে সেটাকে নিজে স্বীকার করা তিন নম্বরে এটাকে অন্যকে জানিয়ে দেওয়া এবং চার নম্বরের শাহাদাতের অর্থ হল কি এর দাবি বাস্তবায়ন করা কি করা আমাদের জীবনে এটাকে কি করে বাস্তবায়ন করা পরিপূর্ণভাবে তখনই হবে শাহাদা শাহাদা শব্দটার মধ্যে উপস্থিত থাকা জানা এবং ঘোষণা করা এ তিনটা জিনিস থাকে আল্লা রাসুল তখন তিনটা জিনিস এখানে উপস্থিত থাকতে হবে না দেখে কেউ তো সাক্ষী দিতে পারে না এবং এটা জানতে হবে না জানাতে কেউ দিতে হবে এবং সাক্ষী যখন দেখলো জানলো তখন অন্যের কাছে এটাকে কি করা ব্যক্ত করা এবং তার যে দাবি বাস্তবে সেটাকে পূর্ণ করা এই কতগুলি জিনিস যখন এক সঙ্গে হবে তখনই কিন্তু শাহাদ অর্থটা সাক্ষ্য দেওয়া হবে তাছাড়া কিন্তু হবে না এরপরে আমাদের মনে রাখতে হবে যে শাহাদাত আন্না মহম্মদ রাসুল্লাহার দাবি তিনি যা আদেশ করেছেন তা মানা যা নিষেধ করেছে তা ত্যাগ করা তিনি খবর দিয়েছেন সেগুলিকে আমাদের সত্য মনে করা এবং আমাদের জীবনের যত কিছু এ বাদার তার দেওয়া নীতি বিধান এবং নিয়ম ছাড়া না করা তার নিয়ম অনুযায়ী করা এবং তার নিয়ম ছাড়া যত বিধার যত নতুন আবিষ্কার যত পদ্ধতি সেটা আকিদার ক্ষেত্রে হোক সেটা আমলের ক্ষেত্রে হোক সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক সেটা বাহ্যিক হোক সেটা গোপনীয় হোক সেটা कथा हम क्जे हक लेबाशे पोशाके चलए फिर आज हम अपने अनेक विद धर्मे नाम समाज ढुके पड़े पर एकदिक जेमेंत के, के पालन करब অন্যদিক থেকে এর বিপরীত যত বেদ আত সব কিছুকে আমরা কি করব ত্যাগ করব, তাহলে মনে রাখি আমরা যে রাসুলের সুন্নত এবং আল্লাহর তাওহিদ যখন এক জায়গায় হবে আল্লাহ আমরা এবারের নিয়মে তখন হবে জান্নাত আর যখনই আল্লাহ ছাড়া অন্যের এবার শিরিক হবে এবং রাসুলের সুন্নত বাদ দিয়ে যখন বেদাত অন্যের তৈরিকা হবে নিজেদের বানানো হবে বেদাত কাকে বলে বেদাত হলো ভালো মনে করে নেকি মনে করে দিন মনে করে সবের আশায় আল্লাহকে পাওয়ার জন্য। করা কিন্তু সেটা কোরআন সন্ন্যার মাঝে নেই রাসুল করেন নাই সাহাবায়করাম করেন নাই সেটাই হোক বেদার সেটা নামাজ হোক সেটা রোজা হোক সেটা হজে হোক সেটা জাগাতে হোক সেটা জিক্রি হোক সেটা দাওয়াতে হোক সেটা তাবলিতে হোক যে কোন কাজে হোক না কেন যে কোনো কাজে এটা হতে পারে এই বেদারটা এই আমাদের মনে রাখতে হবে যে রাসুল্লাহ সাল্লামের বিদায়ী ছাড়া পদ্ধতি ছাড়া অন্য অন্য যত পদ্ধতি সব কিছুকে ত্যাগ করা এই মোহাম্মদুর রসুল্লাহকে সাক্ষ্য দেওয়ার দাবি এ কী বলে দাবি এভাবে কথাকে সবার কথা উপরে প্রাধান্য দেওয়া আজ দেখা যায় যখন রাসুলের কথা বলা হয় আমাদের মাধাবে তো নাই। আমাদের ইমাম তো বলে নেই আমাদের দাবা নিতে নেই তাহলে এত ওলা ওলামারা কেন করে না অমুক কেন করে না তমুক কেন করে না এগুলি কিন্তু বলা যাবে না এরপরে যে লাস্ট পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হল কি যে এই রেসালার কি করা ঘা করা রাসুলকে যদি কেউ ঘৃণা করে তাহলে তা এই মহাম্মাদ পড়লে কোনো ফায়দা হবে না নষ্ট হয়ে যাবে রাসুলের উর্ধে যদি কোন ইমাম বুজুর্গ অন্য কাউকে মানে তাহলে হলো না দুই বা রাসুলের আনা কোনো কিছু যদি কেউ করে তাহলে সেটাও কি মুহাম্মদ রসুল্লাহ নষ্ট হয়ে যাবে এইভাবে আনিত বিধানকে নিয়ে বা রাসুল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসেন সাহাবা ইকলামকে তার আহলে বাইকে তার পরিবারকে তার স্ত্রীদেরকে তার মমিন মুসলমানকে এমন কাউকে যদি কেউ ঘৃণা করে কি বলে তমাশা করে মস্করা করে বা ভৎসনা করে বা একে নিয়ে হাসি মজা করে তখন কিন্তু তার এই শাহাদটা নষ্ট হয়ে যাবে এই সাক্ষ্যটা তার বাতিল বলে ঘোষণা হবে এই জন্য আমাকে মনে রাখতে হবে যে মোহাম্মদুর রসুল্লাহ এই রুকুন দুইটি তার রেসালাদকে মেনে নেওয়া পরিপূর্ণ রেসালাদ শেষ রেসালাদ এবং এটাই আমাদের জীবনের সর্বক্ষেত্রের জন্য প্রযোজ্য সবার জন্য প্রযোজ্য আর আনারবের জন্যে জিন ইনসানের জন্য সবার জন্য এটা পরিপূর্ণ এবং আখ রাক কেমত পর্যন্ত এই রেসারাতি বাকি থাকবে বাকি সমস্ত রেসারাত বাতিল এবং তার উবুধিয়াতে যে তিনি আল্লাহর বান্দা তিনি উলুহিয়াত রসম শেফাতের কোন তার অধিকার নেই এবং তার যে শর্তগুলি আমরা বললাম এর যে দাবিগুলি বললাম এই যে আমাদের জীবনে যদি সঠিকভাবে এই আন্না মোহাম্মাদাস্না মোহাম্মাদাসুল্লাহকে আমরা মুক্তি স্বীকার করি বিশ্বাস করি এবং এ অনুযায়ী আমরা তা আনুগত্য করি তাহলে আমাদের জীবন হবে সফল ও অমঙ্গল দুনিয়া আখেরাতে আজ আমরা আন্না মুহাম্মদ রাসুল্লাহ বলি রাসুলকে আমরা মহাব্বত দেখাই রাসুলের ভালোবাসা প্রকাশ করি মুখে ভিতরে কিন্তু মহাব্বত টাকা পয়সার ভিতরে মহাব্বত গদির ভিতরে মহব্বত আমাদের মান সম্মান খ্যাতির আমাদের প্রসিদ্ধির ইত্যাদি ইত্যাদি যার ফলে আমরা অন্যদের রাসুলকে ছাড়তে রাজি কিন্তু রাসুলের সুন্নতকে ছাড়তে রাজি কিন্তু আমাদের চরাচরিত নিয়ম বা বুজুর্গ পীর আর মা শেখ আর ইমাম আর মজহাদকে ছাড়তাম রাজি না আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে দাবি আমাদের প্রতি সেটা যেন আমরা পূর্ণ করতে পারি তাকে আমাদের জীবন আদর্শ বানাতে পারি আমরা পরিপূর্ণ মমিন হতে পারি এবং মহাম্মদুল্লাহ সাল্লামের সুপারিশে ধন্যী আমরা আলাপে মহম্মদুলসল্লাহ সাল্লামের সঙ্গে থাকা আমাদের সুযোগ হয়ে যায় আমিন আকুল হাজা আসি আলু সাল্লাম মোহাম্মী আজমাইন আজকের মত আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের পাঠায় কি বলে সুপ্রিয় দর্শকদের থেকে ইনশাআল্লাহ আবারও আপনার সঙ্গে সাক্ষাৎ হবে এর পরবর্তী পর্বে ইনশাল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে আপনাদের জীবনের সুখ শান্ত শান্তি করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপনাদের প্রিয় বন্ধু মোহাম্মদ সৈফ হুদ্দিন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أزمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وآت الزكاة واركأوا مع الراكعين وقال النبي عليه الصلاة والسلام اول ما يحاسب العبد عن الصلاة فمن صلحة سلح سا سائر عمله ومن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام درابه محابي درشق من دلي مول স্তম্ভ রয়েছে প্রথমটি হচ্ছে শাহাদ আল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ দুটি সাক্ষ্য প্রদান করা দ্বিতীয় যেটা রুকুন বামুল পিলার ইসলামের সেটি হচ্ছে কি আসাল সাল করা শুধু সালাহা আকিম ইকামতুসালাহ নামাজ কায়েম করা সালাত শব্দের অর্থ দুয়া আল্লাহ রবাহ আলমিন শুরু হয় তকবীর দিয়ে আল্লাহ আকবর এবং শেষ হয় আসলাম রাহমতুল্লাহ দিয়ে নামাজ একটা গুরুত্বপূর্ণ এই নামাজের অর্থ আমরা জানলাম এর হুকুম নামাজ ইসলামের দ্বিতীয় দ্বিতীয় পিলার এটা ইসলামের একটা হচ্ছে কি মজবুত একটা পিলার আল্লাহ নবীসাল রা আসুল আমরিয়াল ইসলাম এর ইসলাম হচ্ছে কি এর মাথা ও আমার মূল পিলার হচ্ছে কি নামাজ ওদার্মিহি আল জিহাদ এবং এর চূড়া হচ্ছে কি আল্লাহ রাহে জাহাদ যেটা ইমো আহমাদ এবং তিরমিজি হাদিস্তি বর্ণা করেছেন আল্লাহ নবী আলিসালাম এমনও বলেছেন যে আসলাত এমাদুদ্দিন নামাজ হচ্ছে ইসলামের মূল পিলার হমান আকামাহা ফদিন যে এটাকে কায়েম করলো দিন কায়েম করল ওমান হাদামাহা হদামদিন বা ইসলাম যে এটাকে নষ্ট করল সে ইসলামকে নষ্ট করলো এই জন্য ফারুক ফারুক রাজা আনহু যখন তিনি খেলাফতের আসনে বসলেন প্রথম যে তিনি নির্দেশটা পাঠালেন যে যে নামাজের নামাজের ব্যাপারে ব্যাপারে তোমরা খুব থাকবে। ফাঁকিবাজ হবে অন্য ব্যাপারে আরো বড় ফাঁকিবাজ হবে নামাজে যে খেয়ানত করবে অন্য কাজে আরো বেশি করেছে কিন্তু খেয়ানত করবে এই নামাজের হুকুম আমরা জানলাম যে ইসলামের একটা রুকুন একটা বড় ফরজ এবং যার শুরু হয় সাত বছর বয়স থেকে মুরু আউলাদ সলা আবেন এসে নিন সাত বছর বয়স সন্তানদেরকে নামাজের আদেশ করিবু হোম আলে আর দশ বছর হলে তাকে মেরে পিঠে হলেও নামাজ আদা করো আর শেষ হয় একেবারে মৃত্যু আগ পর্যন্ত হোস থাকা পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত বিবেক থাকা পর্যন্ত এই সলাপকে কোনোভাবেই ছেড়ে দেওয়ার উপায় নেই नाम केसवीकार कर तो दिन एके बारे कूफुर काफे क्योंकि जे एर फर्जिया स्वीकार कर इच्छा कर त्याग कर से क्यों जे व्यक्ति स्वीकार करलो इच्छा कर त्याग करा अलस्यता सेना यह नहीं होल माँ दिवे मत रही सठिक मत जेटा हल से हल्के अलसता को একজন মানুষ ত্যাগ করে কত অর্থ ত্যাগ করবে একবার দুইবার সকালে ঘুমিয়েছিলেন খান নাই দুপুরে জেগেছেন তারপরও খাবেন না রাতে তারপরও খাবেন না এমনটা কি হয় অলসতা করে তা তো হয় না তো নামাজের ক্ষেত্রে তাহলে কেমন হয় যেই সমাজে আজান হয় মসজিদ রয়েছে যেখানে মানুষ দৈনন্দিন নামাজে যাচ্ছে সেক্ষেত্রে एक जो मानुष अलसता नमज पड़े ना किम इमने तईमिया शेखर इसलमाम अहमदोला समाज नाम आजान है लोकजन जाए नामिच्छा कि त्याग प्रश्न उठते पर পারে তারচ্ছাকৃত যদি কেউ বিলকুল নামাজ না পড়ে তাহলে মনে রাখতে হবে তারও কুফরির ব্যাপারে কারণ আল্লাহ নবী আলী সাল্লা যেটা মুসলিম শরীফ হাদিস ইন্না বাইনা রাজুলি ও সিরকল কুফরি তার কু একজন মানুষ মুসলিম আর কুফুর এবং শিটকের মাঝে হচ্ছে কি নামাজ ত্যাগ করা নামাজ ত্যাগ করলে তাহলে কুফুরি হয়ে গেল অন্যী বলেন এবং আল্লাহাদের কাফার একজন মুসলিম এবং কাফরের মধ্যে যে অঙ্গীকার পার্থক্য করা হয় সেটি নামাজ হমান কাহা যে ছেড়ে দিল ফাঁকাদের কাফার আসে কুফুরি করলো সেই জন্যে নামাজের কেউ যদি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে তার না জানাজা তার না গোসল হবে না তার কাপন হবে না তার মুসলমানের কবর দেওয়া হবে আর না যদি তোমা ছাড়া তার হবে জাহান্ন ক্যামতের মাঠে যারা নামাজের হেফাজত করবে না ফেরাউন কারণ হামান ও বৈধ খাত কাপের সবচেয়ে বড় চারটা নেতা এদের সঙ্গে তার হাসর নাসোর হবে এদের সঙ্গে তার তার ঠিকানা হবে জাহান্নাম না উজবিল্লা ক্যামতের এই জন্য আমরা এর হুকুম যখন জানলাম তখন আমাদেরকে আসতে হবে এর যে গুরুত্ব এটি থেকে আমরা বুঝতে পারি এই নামাজের এই নামাজটা আমাদের কি করতে হবে এর গুরুত্ব এর তাৎপর্য আমাদের কাছে অধিক এই জন্যই তো আল্লাহ রব্বুল আরামিন নামা অন্য যখন এটা প্রথমত ইসলামের দ্বিতীয় রকম দ্বিতীয়ত কেয়ামতের মাঠে সর্বপ্রথম এটাই হিসাব হবে এখানে যে পাস করবে বাকিগুলি পাস করবে এখানে যে ফেল করবে বাকিগুলি ফেল করবে এই নামাজ হচ্ছে আলামত মোত্তাকিমদের আলামতাস নামাজ না আদা করা মুনাফেকের আলামত নামাজ আদা করা মমিনের আলামত নামাজ ত্যাগ করা কুফুরের আলামত এই নামাজ যে কি করবে নষ্ট করবে বাকিগুলি আরও বেশি নষ্টকারী হবে এই নামাজের যতুক যার মাঝে কদর এবং এর মর্যাদা রবে ইসলামের বাকি বাকি বাকি জিনিসগুলি তার অর্থকি মর্যাদা হবে এই নামাজ একে সফরে এটা বাড়িতে এটা যুদ্ধ অবস্থায় এটা শান্ত অবস্থায় সর্ব অবস্থায় সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় এই নামাজ পড়তে হবে কোন অবস্থায় নামাজের মাপ নেই এবং এই নামাজ যখন আল্লাহ সর্বপ্রথমে এবাদত ফরজ করেছেন सर्वशेष एक दूरिया उठे एम सरवीब हो यह नाम जन आल्ला फरज करलें सरसिंहर हबी मोहम्मद सल्ला सल्लम के लिए गलन शक्त आकाशे ऊपर ए डायरेक्ट को माध्यम छाड़ा फरज करलें फुटे उठे और आल्लाह अब्राह्मीण आदार क्षेत्र आदायर क्षेत्र क्षेत्र पंचाश कर दिलेन तब त्यागर क्षेत्र पंचाशन की गुना है बोझा दरकारना यह नाम আমাদের মনে রাখতে হবে যে শুধু একা কি ঘরে পড়লে হবে না পুরুষদের জন্য জামাতে গিয়ে পড়তে হবে আল্লাহ রিমসলাত ওয়াকুজাত ওয়ার খেয় মার রাখেন রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধভাবে এই নামাজ আদা করো একজন অন্ধ মানুষ রা সুরের কাছে বললেন আমাকে মুসলিমের যাবে এমন কোন ব্যক্তি নেই আমি কি করব হার্লি রকসা আমার কি রকসাদ আছে মুসলিম শৈফ হাদিস আল্লাহনবী প্রথমে রকসাদ দিলেন তাকে অনুমতি দিলেন এরপরে বললেন তুমি কি আজান শুনো বলে হ্যাঁ আজান তো শুনি বললেন তাহলে আজানে উত্তর দিতে হবে ওই অন্ধ ব্যক্তিটি একটা রশি বেঁধে দিয়ে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ধরে ধরে ধরে ধরে গিয়ে নামাজ পড়ত তাহলে ওজুরের শরীয়তের কোনো ওজর ছাড়া পুরুষ মানুষের নামাজ মসজিদ ছাড়া বাড়িতে করা যাবে না এবং এই জামাতে পড়লে পঁচিশ বা সাতাশ গুণ এর নেই বেশি তাহলে এই সমস্ত এগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি নামাজের গুরুত্ব ও তাৎপর্য আমাদের জীবনে কত রয়েছে আল্লাহ নবী এমন কি মোনাফেক যারা ভিতরে কুকুরি বাইরে ইসলাম তারাও রসুলের সঙ্গে পাঁচক নামাজ মসিনা পড়ার চেষ্টা করতো এই জন্য আবদুল্লাহ আবর মাসুদ বলছেন যে নামাজ থেকে দূরে থাকবে কারা যারা মোনাফেক নেপাফ যারা এমন অসুস্থ দুইজনের কাঁধে ভর দিয়ে হলেও তারা মুশ্রিকে নামাজ পড়ার চেষ্টা করতো কি তাদের নামাজের আগ্রহ ছিল তাহলে বন্ধুগণ এই নামাজকে জামাতের সঙ্গে পড়ার জন্য আমাদের কিছু কাজ কিছু করতে হবে সেটা হলে এক নম্বরে আল্লাহর সাহায্য তালাস করতে হবে আল্লাহ সাহায্য চাইতে হবে দুই নম্বরের অন্তরের মধ্যে মজবুত আমাদের এরাদা এবং ইচ্ছা থাকতে হবে তিন নম্বরে এই নামাজের দিন এবং দুনিয়ার যে পাওয়ায় এর উপকার রয়েছে সেটা আমাদের কি করতে হবে আমাদের মনে রাখতে হবে এছাড়াও নামাজ ত্যাগ করলে যে এই দুনিয়াতে ত্যাগ করলে কুপুরি সাব্যস্ত তাকে হত্যা এবং তার সমস্ত মাল করে নেওয়া হবে এবং সে কাউরি অলি হতে পারবে না তার গোসল হবে না তার জানাজা হবে না কাপড় হবে না মুসলমানদের কবরস্থা কবর হবে না আজ দেখা যায় যে কেউ পড়ে যায় বেনামাজি পাক্কা বেনামাজি তারও কাফারা দিয়ে তাকে জানাজা এবং গোসল এবং মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হয় বন্ধুগণ এছাড়া আমাদের নামাজ জামাতে পড়ার জন্যে আজকাল অনেক ই রয়েছে আমাদের আজ আমাদের অ্যালার্ম ব্যবহার করতে পারি অন্য সহযোগী দিতে পারি অন্যকে বলতে পারে আমাকে ডেকে নেওয়ার জন্যে এইভাবেই দুনিয়ার আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা মনে রাখতে হবে বেশি খাওয়া দাওয়া করা যাবে না বেশি খাওয়া দাওয়া করলে মানুষ কী করে মানুষ নামাজ থেকে দূরে সরে যায় यह मानुष पेट भारि ग्री नाम हाजिर होते पाप मुख थकते क्यों पाप मानुष किसी शक्त कर दे खराब जरा मंद मानुष त्याग करते हैं ये ঘুমের ব্যাপারটা খেয়াল রাখতে হবে বেশি ঘুম পারলে অনেক সময় মানুষ অলস হয়ে যায় আহার নিদ্রা ভয় যত করে তত হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এভাবে দুনিয়ার যে সমস্ত লোভ লালুসা দুনিয়ার যে সমস্ত আসওয়ার দুনিয়ার যে সমস্ত কামনা বাসনা এগুলির ওপরে আমাদের কী বেশি আমাদের মনোবেশ করা যাবে না কারণ নামাজ তাহলে আমাদের কি করবে এই নামাজ আমাদের তাহলে ছুটি যাবে জামাত আমরা পড়তে পারবো না মোট কথা জামাতে নামাজ পড়ার জন্যে আল্লাহর কাছে দোয়াও করতে হবে রব্বি জাল্লিমিমসালী রব্বনাথ কাবল দোয়া জামাতে গিয়ে নামাজ পড়ার এই জিনিসগুলি যদি আমরা নিজের মনে রাখি তাহলে আমরা ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়তে পারব এরপর আমরা আসি এই নামাজের মনে রাখতে হবে এই নামাজের ফায়দা অনেক রয়েছে দিন ও দুনিয়ার প্রথমত এই আমাদের ফায়দার মধ্যে হচ্ছে কি যে আপনার নামাজ যে ঠিক মতো আদা করবে তার সমস্ত আমল কবুল হওয়ার আশা করা যায় দুই নম্বরে এই নামাজ পড়লে মমিনের গুণা গুণাগুণ তার মধ্যে সৃষ্টি হবে এবং মুনাফেকের গুণ দূর হয়ে যাবে তিন নম্বরে এই নামাজ যে সঠিক মতো আদা করবে তাহলে ফেরাউন কারণ হামান অবৈধ খালফের সঙ্গে তার কি হবে না তার হাসন নাসর হবে না এই নামাজ যে আদায় করবে ঠিক তার মুখের মাঝে তার অন্তরের মাঝে কবরে হাসরে নাসরে এবং রাতে সে আলো পাবে এই নামাজ হলো মানুষের চোখ জোরানো একটি বাদত আল্লা জয়ের আইন ফির সলা নামাজের মধ্যে আমি শান্তি পাই আল্লাহ নবী যখন কোনো বিপদগ্রস্ত হতেন ক্যানসন করতেন তখন তিনি নামাজে দৌড় দিয়ে যেতেন এই নামাজের মাধ্যমে মানুষের অন্তরে শান্তি আসে এই নামাজের মাধ্যমে মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যায় এই নামাজের মাধ্যমে মানুষের সমস্ত শরীর অঙ্গপ্রত্যঙ্গী থাকে সচল থাকে ফলসতা দূর হয়ে যায় এই নামাজ মানুষের এই নামাজ মানুষের অন্ধকার দূর করে এই নামাজ নামাজের মাধ্যমে সমস্ত মুনকার এবং ফাহাশা থেকে মানুষ দূরে থাকতে পারে এই নামাজের মাধ্যমে আল্লাহর ন্যামাত আসে এবং শাস্তি বন্ধ হয় এই নামাত নামাজের মাধ্যমে আল্লাহর দয়া নাজিল হয় এ নামাজের মাধ্যমে মানুষের যে অন্তরের মধ্যে শাহওয়াত যে সমস্ত কামনা বাসনা এবং সন্দেহ দূর হয়ে যায় নামাজের মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে পরিচয় লাভ করতে পারে যখন জামাতে যায় একে অপরের মুসলমানের খবর নিতে পারে কে গরিব কে দুঃখী কার কি সমস্যা আছে এই নামাজের মাধ্যমে মানুষ যারা পিছনে পড়ে গেছে এদেরকে হয়তো দেখে নিয়ে এসে নামাজই বানাতে পারে নামাজের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারে মানুষ নামাজের মাধ্যমে মোনাফেকরা নামাজ যখন আমরা পড়ি মোনাফেকরের মধ্যে কি হয় মোনাফিকদের মধ্যে তখন কি হিংসা সৃষ্টি হয় মোনা এই নামাজ আমরা যখন পড়ব মোনাফিকদের আর মমিনের মধ্যে তখন পার্থক্য হয়ে যাবে এই নামাজের মাধ্যমে একটা বড় ধরনের আমাদের কি হয় ব্যায়াম হয়ে যায় যার পরে নামাজই কোনো সময় অলস হতে পারে না এই নামাজের মাধ্যমে আমাদের দাওয়াত আমাদের আমল আমাদের কাজে কথায় সব মাধ্যমে ইসলামকে কী প্রস্ফুটিত করা যায় এই নামাজের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখেরাতের সমস্ত মঙ্গল বয়ে আনে এবং অমঙ্গলকে দূর করে এই নামাজের মাধ্যমে সমস্ত কাজ সহজ হয়ে যায় এই নামাজের মাধ্যমে মানুষের পাপ মুক্ত হয় তার दर्जा तर मर्यादा उचू है मध्यम का नाम चरित्र नाम हिम्मत मरदा ओपरे जाए नाम मानुष्य आर्थिक शांति आवजर माध्यम एटे ईमान खोरक नाम पांचक्य पड़े अपना ईमान गाचर जो आलें पाँच बार पानी ढाल लें एक गा जमीन पानी ना दिल গাছটা মরে যায় ঠিক এইভাবে ইমান মরে যায় নামাজ না পড়লে এইভাবে নামাজের মাধ্যমে ফেতনার সময় মানুষ সুসাব্য সাব্যস্ত থাকে অনর থাকে অবিচল কি বলে অবিচল থাকে নড় বড়ে হয় না এইভাবে নামাজের মাধ্যমে মানুষ কী হয় হারাম থেকে বাঁচে নামাজের মাধ্যমে মানুষের কি বলে হিংসা বিদ্বেষ মানুষের বকিলতি কার্পণ্যত এগুলি দূর হয়ে যায় নামাজের মাধ্যমে মানুষের পেটের বিভিন্ন ধরনের ব্যথা তাদের পেটের অসুখ বিসুখ পেটের ব্যথা থেকে দূরে থাকে নামাজের মাধ্যমে মানুষের অন্তর কী হয়ে যায় খুলে যায় এবং এই নামাজের মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের উপকার রয়েছে আমরা আজকের মতো এখানেই কিছু আমাদের দিন ও দুনিয়ার উপকারের কথা বললাম যদি আমরা নামাজ ত্যাগ করে দিই তাহলে এগুলির উল্টো আমাদের জীবনে বাস্তবায়ন হবে আসুন বন্ধুগণ এই নামাজ আমাদের জীবনের এই নামাজ হচ্ছে একজন মমিন ও কাফের মধ্যে পাঠকরী বিষয় অতএম যদি দাবি করেন আপনার নামের আগে মোহাম্মদ রাখতে রেখে শুধু নামে না কাদের এবং জান্নাত পেতে চান নামাজ দিয়েই আপনাকে পার হতবে কামতের মাঠে আসুন এই নামাজ আমাদের জীবনে কোনোভাবেই ছাড়া যাবে না আর বিশেষ করে ফজরের নামাজ যারা ফজরের নামাজ এদের জন্যে আল্লাহ নবীকে এদের সুসংবাদ দিতে বলছেন যে জান্নাদের সুসংবাদ যে ফজর এবং আসরের নামাজের হেফাজত করবে তাকে জান্নাতে যাবে আল্লাহ নবী বলেছেন এই ফজরের নামাজ যদি আপনি আদা করেন জামাতে তাহলে আপনি আল্লাহর হেফাজতে সারাদিন থাকবে নয় শয়তানের চলে যাবেন জিম্মায় চলে যাবেন এই ফজরের নামাজের মাধ্যমে প্রমাণ হয় একজন মমিন সত্যিকারে মমিন কিনা না এজন্যে আসুন আমরা পাচক্য নামাজকে বা অক্ত হিসাবে এবং এর পদ্ধতি রাসুলের সল্লু কামার এই শর্ত এর মোস্তাহাব সবকিছু যেমন উঠা বসা কথাবার্তা কিন্তু এর আত্মা রূপ হচ্ছে আল্লাহর ভয় এবং ভূতি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে যেন আমি দেখতেছি এই মোরাকাবা এই মোশাহাদা আর মোশাহাদা যদি হয় তাহলে অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছে মোরাকাবা এই দুই অবস্থার মধ্যে আমাদের নামাজ আদা করতে হবে নামাজকে সঠিকভাবে হওয়ার প্রফিক দান করুন আসসালামিক্লা বরকাত আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের বন্ধু মোহাম্মদ সৈফুদ্দিন বিলাল আবার আপনার সঙ্গে সাক্ষাৎ হবে ততক্ষণ আপনারা অপেক্ষা করুন আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন মঙ্গল থাকুন এই বলে আজকের মতো শেষ নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহাত الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ السِّيَامُ كما كُتِبَ على الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ وقال النبي عليه الصلاة والسلام বন্ধুগুন আজকে আপনাদের জন্য আমাদের ইসলামের চতুর্থ রুকন শ্রিয়াম আমরা আপনাদের সঙ্গে অদা করেছিলাম যে ইসলামের যে পাঁচটি রুকন মূল স্তম্ভ বা পিলার রয়েছে तेर एक छोट कर आलोचन गुरुत तात्पर्य बुझा चेष्टा कर इनशा आल्ला आज के अपना देर जो उपहार दीब आल्लासाइसलमिक सेंटर पक्ष थे असियाम जाके रोजा बोलेम शब्दिक अर्थ क्य पारिभाषिक अर्थ क्य गुरुत्व की कार्य शिक्षण की रोजा नष्ट संक्षिप्त समय कुल अपने उपहार देख चेस्ट करल्लासाम शब्दी सौम श्रियाम आल इमसा किरत थे जखिभाषिक अर्थ ख से स्पष्ट हो जाए श्रियाम हलपुर शुभ आदे शुभे आदे अर्थात फजर आजान हारज्य आगे सूर्यडूबा पर्त जत रोजा बनष्टी रोजा भंगी जिन रही है सबग बिरत रखार नाम हे श्रियम अवश्य एबादत उद्देश्य होता है आल्ला लोक देखा देखी मानुष्टी भय कर लेकिन सूर्यस्त सम रोजा भंगी जिनके निजे के बरत रखा ए बदलात उद्देश्य तक एके बला सियाम एक जन जदि सेहर खेल इफतारी खेल क्यों सियाम उद्देश्य ना एबादत उद्देश्य ना से हो ना। से के निये तो से ए रोजा होनाथ रोजा टिक दिक आज जाहिरी और एक बी एक आत्मिक दिख रही है प्रकाश्य भाव जेटा रोजा बना जिनके बिध थ नाम একটা হচ্ছে পেটের চাহিদা পূরণ থেকে অর্থাৎ খানাপিনা থেকে আর একটি হচ্ছে যে লজ্জাস্থানের চাহিদা যৌন চাহিদা পূরণ থেকে অর্থাৎ মিলন এবং পেটের ক্ষুধা পূরণ না করা পেটে পানি এবং খাদ্য না দেওয়া এটা হলো বাহ্যিক রোজা কেন এই দুইটি বাজ্যিকভাবে রোজা কারণ মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটি বেশি জরুরি প্রয়োজন সেটা হচ্ছে পেটের প্রয়োজন আর একটা হচ্ছে মানুষের যৌন প্রয়োজন তাই তো মানুষ পেটের জন্যে এবং যৌন চাহিদার জন্যে এই পৃথিবীতে কত কিছুই না করতেছে কত কিছুই না উল্টো পাল্টু করে জীবনকে ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছে এই জন্য সবচাইতে এই দুইটি প্রয়োজন বড় চাহিদা যখন একজন মানুষ এই দুইটি বড় চাহিদাকে কন্ট্রোল করতে পারবে এই দুটি চাহিদাকে যখন সে সংযমী হতে পারবে তখনই কিন্তু বাকি অন্যন্য যত চাহিদা আছে বাকি অন্য যত প্রিয়জন আছে এগুলি খুব স্বাভাবিকভাবে সে কন্ট্রোল করতে পারবে এগুলিকে সে সংযমী হতে পারবে এটাই কিন্তু স্বাভাবিক একজন মানুষ যদি একজন মানুষ যদি একমন ওজনের কিছু মাথায় নিতে পারে তাহলে তার জন্যে পাঁচ সের দশের আর আধা মন মাথায় নেওয়া কোনো ব্যাপার না তাহলে পড়োটি যদি কন্ট্রোল করতে পারে ছোটগুলি সব কন্ট্রোল করতে পারবে এই জন্য আসুন শ্রীরামের এখানে ব্যাপক অর্থ হচ্ছে যে মানুষের জীবনে যা কিছু ক্ষতিকর যত হারাম श्लील गुणारत पापर क्या जो जहां नामी क्या जो आल्लाधान निषिद्ध समस्त किसुदे वरत रखार नाम हि श्रिया जो अपनी बड़ो दुईटी के कंट्रोल कर लें हालाले ले हराम कर लो स्त्री सहबास खाना पिना खावा हालाल এটা তো আপনার জন্য বৈধ তাহলে হালালটাকে যখন হারাম করতে পেরেছেন তখন হারামগুলিকে অবশ্যই হারাম করতে পারবেন এটাই কিন্তু আল্লাহান দিব তারা আজিলিমিন্দা আমার জন্যে তার খানা পিনা শাহওয়াত তার জনচর্চাকে ত্যাগ করেছে অতএব আমি আল্লাহ এর প্রতিদান দিব এই রোজার অধিক যে ব্যক্তি একটা আল্লাহ যে ব্যক্তি একটা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে তাকে সত্তর বছর জাহান্নাম থেকে দূরে করবে এই রোজার প্রতিটা আল্লাহ নিজ হাতে দিবে এই রোজা আপনার জন্য কেমতের দিন সুপারিশ করবে এই রোজা দ্বারের মুখের গন্ধ আল্লাহরের চেয়ে তো বেশি খসব এই রোজার মাধ্যমে একজন মানুষ আল্লাহ সান্নিধ্য আল্লাহ নৈকিত্য আল্লাহ আল্লাহ ফরজ যত ফরজ ফরজের মাধ্যমে যখন মানুষ ফরজাদা করে আল্লাহ বেশি খুশি হন এবং এই ফরজের সাথে সাথে আল্লাহ কাছে মানুষ তার নিকটে পৌঁছে যায় আর এই ফরজরের সঙ্গে আল্লাহ রব আহমিন আরো নফর রোজা রেখেছেন যেমন মহারমের আশুরার রোজা আরাফাতের রোজা এইভাবে প্রতি সোমবারে বৃহস্পতিবারে এইভাবে প্রতি মাসের তিনটা আইমে বীজ ১৩ চোদ্দ পনেরো এইভাবে রম কি বলে সওয়ালের ছয়টি রোজা এইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অনেক নফল রোজারও ব্যবস্থা করেছেন যাতে করে ফরোজ নফল পূর্ণ হয়ে বান্দায়ের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে আসুন এই রমজা এই রোজার আমরা যেমন অর্থ এবং এর গুরুত্ব তাৎপর্য আমরা জানলাম এই রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে কোনো কাপের প্রতি রোজা ফরজ না দুই নম্বরে বালিক সাবালক হতে হবে কোনো নাবালকের প্রতি রোজা ফরজ না বিবেকবান হতে হবে যারা এখনো পরিপক্ক হয় ছোট বাচ্চা কি বলে যারা এখন পাগল যারা উম্মাদ তাদের প্রতি রোজা ফরজ না এইভাবে রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুকিম বাড়িতে অবস্থান করা অবস্থায় রোজা ফরজ সফর করলে তার জন্যে পরে রোজা রাখতে হবে রাখা যায় রয়েছে এইভাবে সে শারীরিকভাবে সক্ষম রয়েছে তার প্রতি রোজা যারা অক্ষম অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে তারা অসুখ ভালো হওয়ার চান্স থাকলে তারা পরে রোজা अक्षम तीन मिस्किन के हाफसा सो के खाद रोजा पूर्ण हो जाए रोजा रखते निषेधा मुक्त होते जेम नारी क्षेत्र तरह मासिक पिरियड और बाच्चर पर तरह पिरियड ये पिरियड मुक्त होते छा शर्त जो पा जा मुस्लिम हवा एक शबालक हवा সুস্থ বিবেকের অধিকারী হওয়া বাড়িতে অবস্থানকারী হওয়া শক্তি থাকা মানে রোজা রাখার ক্ষমতা রাখা এবং কোনো প্রকার নিষিদ্ধ না থাকা যেটা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য এই অবস্থা এইভাবে শর্ত যখন পাওয়া যাবে তার প্রতি রোজা ফরজ হয়ে যাবে প্রিয় বন্ধু বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে এই রোজা কিন্তু শুধু বাহ্যিক না যা আপনি খেলেন আর সকালবেলা সে খেলেন भोर्रीते सन्धार समय गिरफ्तारि करल बस रोजा हो गई रोजा किंदूर आज ख्रीटानी प्रत्येक रही रोजार हकीकत रही गुरु रोजार मूल से बरूत हाल अने हालाले रोजा रखे क्योंकि हराम रोजा रखते परेना हालाल के हराम करिजिन हराम से हराम करते बंधुगण আমরা আপনারা হোয়াটসঅ্যাপ বুঝেন একটা গাড়ি যখন নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয় গাড়িটা যখন উল্টা পাল্টা রং ইউজ করে তখন গাড়িটা নষ্ট হয় তখন গাড়িটা হোয়াটসঅ্যাপে নিয়ে গিয়ে গাড়িটা কি করতে হয় ঠিকঠাক করে নিয়ে আবার তার গতি ফিরে আসে मानुषर गाड़ी नष्ट हो मानुषे गाड़ी झाली जो रंग यूज करी चोख के हाथ के पा के नाक मुख के तक उल्टा पल्टा चले शरीर तो बना जिनना एकमत आल्ला चोखर मुखात्रा डने रंगूज हाईटा नष्ट हो गिटा के मेराम करमजानी रमजान रूल करीम एटप ये मध्य श्रियामे এই শরীরটাকে বড়িটাকে আবার নতুন জীবন ফিরিয়ে নিয়ে আসে তাহলে মনে রাখতে হবে রমজানের পরে শ্যামের পরে আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে রোজা যদি না করতে পারে আপনার চোখে রোজা লাগবে হারাম থেকে হারাম দৃষ্টি বন্ধ করতে হবে আপনার মুখের রোজা রাখতে হবে আপনার কানের আপনার বিবেকের আপনার শরীরের প্রতিটি অঙ্গ রোজা রাখাতে হবে সব হারাম থেকে অন্যায় থেকে বিরত রাখতে হবে তাহলেই হবে রোজা এই রোজাটাকে আমরা একটা ম্যাচ ফ্যাক্টরির সঙ্গে তুলনা করতে পারি ম্যাচ ফ্যাক্টরি একটা কাঠি রয়েছে এই কাঠিগুলি বারুদবিহীন কাঠি দিয়ে দশ দিনের পাপ দাঁড়াতে হবে কারণ প্রতিটি আমল একটা আমল 10 দশগুণ নেকি হয় আপনি যখন একটি রোজা রাখবেন তখন এর মাধ্যমে দশ দিনের গুণাগুলি কি হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে এইভাবে তিরিশ দিনের তিরিশ তিনশো দশে তিনশো দিন আর 30 দশের 30 দিন আর বাকি থাকে 7 দিন 65 দিন পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন আর আইয়ামে তাশরিক কুরবান ঈদের পরে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম আল্লাহর পক্ষ থেকে ওয়ফার এরপরে আসলো কি আপনার জন্য 60 দিন বাকি থাকলো শাওয়ালের 6টা যে রোজা রাখবে মানসা রমাদানা সুম্মা আত্ববাহু সিত্তামিন শাওয়াল ফাকানামাছামা আদহরা কুল্লা जो व्यक्ति रमजान रोजा रखार पर सवाल छाटी रोजा रखल से रोजा रखल पवित्र समस्त पापगुली पुड़ छाई गल जले गण रमजान टे मने करते मैच काठी एक रमजान रमजान कार्यिम एक मैच फैक्टर मध्य त्रिस काठ बारुद लगाते एक बारुद सियान एक बारुद আপনি কি করবেন কাঠি মারবেন আপনার জীবনের এক দশ দিনের পা পড়ে ছাই হয়ে যাবে আপনি পরিষ্কার হয়ে যাবেন এইভাবে রোজার হকিকত বাস্তবতা আমাদের বুঝতে হবে এই রমজানকে এর রমজানের শিয়ামকে আমরা মহানবুল আরমিনের বোর্ড থেকে এই দুনিয়ার কোন মানুষের বোর্ড থেকে না যে কম বেশি আপনি টাকা দিয়ে বা ফোন দিয়ে বেশি করে দেবেন না এটা ইস্যু হলো কি একমাত্র আল্লাহ জানে আপনি জানেন না আর এই তাকুয়ার সার্টিফিকেট ইস্যু হলে আপনার নাম হবে মোত্তা আমাদের প্রতি না অতীতের সব উন্মতের ওপরে এবং এই রোজার মাধ্যমে তাকুয়া সংযমী অর্থাৎ সমস্ত অন্যায় অশ্লীল বেহায়া, মুহীত শৈতানি বাটবারি যার নামি জুলুম অন্ন प्रोडक्शन फ्रांस बड़ो देश प्रोडक्शन तक अंतरे ईमान बेपार अत ईमानी शक्ति बाढ़ अपार रमजान केल्ला पक्ष सियामे तकुआर सार्टिफिकेट इश्यू करते रमजान ये रोजा भंग हार ছয়টি কারণ একটা হল স্বামী স্ত্রী সহবাস করলে আর একটা হলো যে কোনো উপায়ে বীর্যপাত ঘটালে তৃতীয় খানাপিনা পা খালে চার নম্বরে খানাপিনার অর্থে যে সমস্ত জিনিসগুলি যেমন শক্তিশালী ইঞ্জেকশন বা রক্ত শরীরে দিলে এইভাবে ইচ্ছা করে বমি করলে অনেক শাক করলে রোজা নষ্ট হবে না আর ছয় নম্বরে নারীদের ক্ষেত্রে যেটা তাদের মাসিক পিরিয়ড বাচ্চা প্রসূতির পরে যে প্রসূতি রক্ত এই একটা কারণ হলে রোজা নষ্ট হয়ে যায় আসুন আমরা এই রোজা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এবং আল্লাহ সান্নিধ্যর জন্য আল্লাহ নয় করতের জন্যে এই বাজারটাকে আমরা করি এবং আল্লাহ রব্ব আলামিনের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করি এবং সিয়ামের যে ব্যাপক অর্থ সরুপরকার অন্যায় অশ্লীল হারাম থেকে নিজেকে বিরত রাখার এক বাস্তব ট্রেনিং নিই এবং এই ট্রেনিং সারা জীবন ধরে রাখি তাহলে হবে সিয়া আমাদের জন্য কল্যাণকর মঙ্গল কর আসুন আল্লাহরবুল আলমী আমাদেরকে সাহিন সিয়াম সিয়াম পালনকারীদের অন্তর্ভুক্তভাবে আমাদের গ্রহণ করুন আমিন আকুল السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن أعلاه أما بعد فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم الصلاة وآت الزكاة واقرض الله قرضا حسنا وعن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا رسول الله واقام الصلاه وايتاء الزكاه وحج البيت وصوم رمضان متفق عليه شكريا আজকে আপনাদের জন্যে যে উপহার সেটি হচ্ছে ইসলামের তৃতীয় রকম জাকা আসুন আমরা জাকাত শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানি জাকাতের গুরুত্ব এবং এর ফজলত জানি জাকাতের বিধান এর হুকুম কী জানি এবং এই জাকাতের সামাজিক অর্থনৈতিক চারিত্রিক এবং অন্যান্য কি ফায়দা রয়েছে এছাড়া জাকাত আদানা করলে তার কি ক্ষতি রয়েছে जकत सम्पर पर फरज है कि शर्ते फरज है एक कैकटी पॉन्ट नहीं आज संक्षिप्त भाव जकत आलोचना कर तुण अपा संगे आशादी चलो शुरू करी जकत शब्द अर्थ हम एक होते जकत अर्थ बाढ़ा बृद्धि हवा बसि हवा जकत अर्थ बरकत हवा जकत अर्थ परिष्कारशोधन करा এটাকে পরিষ্কার করা পরিছন্ন করা আল্লাহ রবিনুলিমে এসার করছেন উনচল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যা তোমরা জাকাত আল্লাহকে খুশি করার জন্যে দাও তারাই তো কি অধিক গুণে কি হবে সব প্রাপ্ত হবে আল্লাহ আলমিন যে সুদ কি ধ্বংস করে দেন আল্লাহ আর সাদাকাতকে বাড়ান তাহলে বৃদ্ধি পাওয়া এভাবে এর অর্থ পবিত্র হওয়া আল্লাহ বলছেন খুজমিন पवित्र करण ब जकत आदा कर ले बैर कर लेपद बाढ़े कमे ना अल्लाह रब आलमीन বলছেন যা খরচ করো আল্লাহর রাস্তায় আল্লাহ তাহলে জাকাত শব্দে অর্থ বেড়ে যাওয়া কমে যায় না এই জন্য আল্লাহ নবী আলিস্লাম বলছেন মা নাক সদাকা তুমিন মাল আল্লাহ নবী আলী সাল্লা বলছেন যে সদাকা जकत कई माल के कम कर जकत शब्द अर्थ बर्कत हो नाम जकतमे अर्थ परिष्कार कारण जो जकत पा बैर ना तक अर्थ अपब् खबिज हो जाए पैये थे खबिज हो जाए मध्य कि अपरिच्छनता अन्क मिसे जाए আর এর চাইতে বেশি প্রয়োজন জাকাত আদায়কারীর যে অন্তর পরিষ্কার করা তার পাপ থেকে তাকে মুক্ত করা পরিশোধন করা তাদের মালকে পরিশোধন করা ব্যক্তিকে পরিশোধন করা শুধু তাই না সমাজকে পরিশোধন করা এই অর্থে জাকাত চলে আসে আমাদের কাছে এছাড়া জাকাত শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় যে নির্দিষ্ট পরিমাণ কিছু একটা অংশ निर्दिष्ट सम्पदे निर्दिष्ट समय बैर निर्दिष्ट व्यक्ति देर, देर। निर्दिष्ट the सम्पुत। खाते आल्ला के खुशी करार् ए बद्देश बर कर जकतलमिभाषा अर्थ तो आरोप बुझार जमे निर्दिष्ट सम्पद निर्दिष्ट सम्पदे निर्दिष्ट समय निर्दिष्ट खाते व्यय करारे বের করা আল্লাহকে খুশি করার জন্য এ বাদতের উদ্দেশ্যে এটা হলো জাকাতের পারিভাষিক অর্থ জাকাতের গুরুত্ব তাৎপর্য অধিক তাই তো জাকাত ইসলামের তৃতীয় রুকুন ইসলাম বরং তৃতীয় রুকুন এই জাকাত ফরজ হয়েছিল মক্কাতেই এর বিস্তারিত মাসলান মাসাইল ডিটেলস এসেছিল কোথায় মদিনাতে এই জাকাত একটা এমন একটা জিনিস যে জাকাত একটা শাহির আমিনের একটা নিদর্শন এই জাকাত আল্লাহ এবং গরিবের এক সেতু বন্ধন তৈরি হয় এই বের করার মাধ্যমে ধনী গরিবের মধ্যে একটা ভাতৃত্ব স্থাপন হয় এর মাধ্যমে আন্তর্জাতিক অর্থর একটা ভারসাম্যতা কি হয় রক্ষা পায় না এক শ্রেণীর মানুষ উপরে উঠে যায় আকাশ চুমবে আর মানুষ মাটির সঙ্গে লেগে যায় তা না পথের প্রতীক হয়ে যায় বরংটা ভারসাম্যতা কি করে বিরোধমান করে এই জাকাত আদায়ের মাধ্যমে আর এর বিপরীত এবং এই জাকাত হচ্ছে ইসলাম অর্থনীতির মূল চাকা যার উপরে ইসলামী অর্থনীতিটা সারা পৃথিবীকে সুষম বণ্টন করে দিতে পারে আজ পৃথিবীতে দেখা যায় এক মিলিয়নের বেশি মানুষ ক্ষুধাত্ম এই জাকাত আদায় না করার জন্য আজ মানুষ ক্ষুধার জেকনোলজির যুগে তখন মানুষ আজ ক্ষুধার জ্বালায় মারা যায় কারণ এই জাকাত ব্যবস্থা না থাকার কারণে জাকাত এক এর মহৎ উদ্দেশ্য সমাজ ব্যক্তি এবং রাষ্ট্র দুনিয়া সারা পৃথিবীকে একটা ভারসাম্যতায় এনে দেয় এই জাকাত ব্যবস্থা এর বিপরীত সুদ যেটা আন্তর্জাতিক আজ বর্তমান যুগে দুঃখজনক হল সত্য আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা যার মাধ্যমে ফকির মিস্রিনকে জবা করে দেওয়া হয় এবং ভারত কি বলে অর্থনীতিকে ধ্বংস করে দেয় আর আল্লা আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয় এই জন্যে জাকাতের গুরুত্ব তাৎপর্য অধিক এই বর্তমান বিশ্বেও এই জাকাতের মাধ্যমেই একটা ভারসাম্যতা দেখলেন না আন্তর্জাতিক ব্যাংকগুলি দেওয়ালিয়া যখন হয়ে গেল তখন দেখা গেল যে ইসলামী ব্যাংকগুলির মধ্যে কারণ এরা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এরা কি প্রতিষ্ঠা করেছে এই জন্য জাকাত মনে করতে হবে এই জাকাতের প্রয়োজন গরিবের আগেকার বড় লোকের কারণ তার অন্তর পরিষ্কার হওয়া দরকার তার পাপ পঙ্কিও থেকে পরিষ্কার দরকার তার যে কার্পণ্যতা তার যে মালের অধিক লালচ এবং অধিক যে মালের যে তার ভালোবাসা এটা থেকে তার মুক্ত হওয়া দরকার কারণ এই মাল পৃথিবীতে সবচেয়ে যেই জিনিসের বেশি তার মধ্যে একটা হচ্ছে কি মাল কারণ তাইসা তায়েসা আব্দার তায়েসা আব্দুদ্দিরহাম আল্লা বলেন যারা এই দিরহাম সোনা তার টাকা পয়সার যারা গোলাম যারা বান্দা এরা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে যাক তাহলে বোঝা যাচ্ছে যে সম্পদের আজ মানুষ কি করতেছে পূজা করতেছে একই উপার্জনের জন্য হালাল হারাম এবং গরিব এবং আল্লাহর যে হক গরিবের হক সেটাকে এই এই জাকাত মনে রাখতে হবে যে আপনি আপনার সম্পদ থেকে দিচ্ছেন না বলা এটা গরিবের হক আল্লাহ রব্বুল্লাহ আলমিন কারণ মনে রাখতে হবে জাকাতের আসল অরিজিনাল মালিককে আল্লাহ আল্লা দিয়েছে এর অরিজিনাল মালিক আল্লাহ হরবুল্লাহ আলমিন এটা আমাদেরকে মুসলিম হিসেবে বিশ্বাস করতে হবে এর আমি শুধু কেয়ারটেকার এই আল্লাহ খরচ করো কারণ অর্থ দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ নম্বর আয়তাল্লাহ বলছেন আপনি বলে দিন আমার রব যাকে চাই সম্পদ আল্লাহ যারে চাই তার সম্পদ দেয় যারে চায় টান দিয়ে ধরে এবং তোমরা খরচ করো আল্লাহ যা তোমাদেরকে দিয়েছে এর পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দিবে একটা দানা লাগালে 60 টা গাছ হয় প্রত্যেকটা গাছে 60 100 টা করে দানা হয় একটা পয়সা আল্লাহর রাহে খরচ করলে এটাকে আল্লাহ বাড়াতে থাকে আল্লাহর নবী আলী সাল্লাতু ওয়াস সালাম বলেন যে তোমরা যেমন ছাগলের বাচ্চাকে উটের বাচ্চাকে লালন পালন বড় করো এইভাবে যেটা তোমরা দান করো লায়তা সাদাকো আহাদুন বিতামারাতিন মিন কসবিত তাইব ইল্লা খذ আল্লাহ বিল ইয়ামিন ফিররবিহা Kama yurabbiha dhukum falwa aw qasu al awqalusa এটাকে আল্লাহ পাড়াতে থাকে বাড়াতে থাকে এমনকি এক শাল পাহাড় বা পাহাড়ের চাই তো বড় করে দেন আল্লাহ এবং এটাই কেমতের দিন আপনার কাজে লাগবে এটাই আপনার অরিজিনাল মাল এই আমাদের মনে রাখতে হবে যখন সকাল প্রভাত করে প্রতিটি মানুষ দুজন ফ্রেস্তা সঙ্গে একজন আল্লাহ মা যে খরচ করে আল্লাহ তাকে আরো দাও আর একজন বলে কি আল্লাহ মা আর যে ধরে রাখে দান করে না আর জাকাত বের করে না একে ধ্বংস করে দাও আজ অর্থনৈতিক ধ্বস বিভিন্ন কারণের মধ্যে জাকাত না বের করা আজ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আজ ছড়িয়ে যাওয়া জাকাত বের না করা যাই হোক জাকাতের গুরুত্ব তাৎপর্যামাতের আপনার আল্লাহ থেকে যারা মনে রাখতে হবে তাদের পকেটে ফকিরের হক রয়েছে ফকিররা মিসকিলরা তাদেরকে মাথা উঁচু করে বলবে আমাদের হক তোমাদের পকেটে রয়েছে কিন্তু তার উল্টো বরং গরিবদেরকে ধমকায় বড় লোকরা বন্ধুগণ আজ জাকাতের গুরুত্ব তাৎপর্য আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল এই জন্য দেখবেন দেখেন যে কোরআনুল করিম আল্লাহ রবীন্দ্র জাকাতের কথা বেরাশিবার নামাজের সঙ্গে উল্লেখ করেছেন তাহলে এই জাকাতের যে গুরুত্বটা আমরা বুঝলাম এরপরে আমরা যাব এর হুকুম আমরা এর আগেও বলে ফেলেছি যে জাকাতটা একটা ফরজ ইসলামের পাঁচটা রুকুনের একটা রুকুন। বুনিয়াল ইসলাম আলা এই জাকাত যখন আল্লাহ নবী আলিসাল জ্বালকে এমানে পাঠালেন তখন তাদেরকে তৌহিদের দাওয়াত শাহাদাতেনের দাওয়াতের পরে নামাজের পরে বললেন যদি তারা পাইনা কারোর বেঁধা মুসলিম হাদিস যে তাদের কুর্টি আল্লাহ জাকাতজ করে দিয়েছেন তাহলে জাকাত এর মধ্যে কোন সন্দেহ একজন মুসলিম হিসাবে আল্লাহর মাল থেকে আল্লাহর রায়ে আল্লাহর দেওয়া নিয়মে বের করা তার প্রতি জরুরি। এই সামাজিক এবং চারিত্রিক এবং দিনই কিছু ফায়দা উপকার রয়েছে দিনই ফায়দার মধ্যে প্রথমত একটা ইসলামের রুকুনকে একটা সাইরাকে নিজসঙ্গে কি করা হলো হেফাজত করা হল এর মাধ্যমে দুনিয়া খেরাতে কল্যাণ बंदारिकट होते स्विले क्षमा करखीर कूठार जला बुझे तरह प्रति दया करा दयाशील हो दयाशील दया करबर मध्यपणता एट दूर होशस्त हो সেতু বন্ধন হবে এবং তাদের অভাব দূর হবে এবং এর মাধ্যমে কারণ জাকাতের খাত একটা জেহাদ জেহাদের মাধ্যমে যারা বেদিন কাপের এদেরকে পরাভূত করে ইসলাম জয়ী হবে এবং এর মাধ্যমে গরিব মিসকিনের অন্তরে যে একটা হিংসা বড়লোকদের ব্যাপারে এটা দূর হবে এবং এর মাধ্যমে গুটি কিছু মানুষের হাতে কুক্ষিগত না হয়ে সম্পদ অনেকের হাতে যাবে যারা জাকাতকে অস্বীকার করবে সে তো কাপের হয়ে যাবে আর যারা দিতে চাইবে না বকিলি করবে করবে তার দিন হবে না তাকে বাধ্য করতে হবে ওমা আউবাকালের যুগে খেলাফতের যুগে যারা জাকাত দিতে কি করেছিল নারাজ তাদের সম্মতি অসম্মতি জানিয়েছিল আব্বাক রাজারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর এই যারা জাকাত আদা করবে না ক্যামতের মাঠে কি করা হবে তাদেরকে তাদেরকে হাজির করা হবে আর লহার দরে এবং আল্লাহ হ্যাং কুকু কুমা পঁচিশ নম্বর আয় পঁয়ত্রিশ নম্বর আয় হাদিসে এসেছে মুসলিম শৈল্প হাদিস জাল্লার নবী আইসাল্সাল্লাম বলেন যারা স্বর্ণ চারির জাকাত দিবে না এদেরকে হাজির করা হবে এবং কেমতের মাঠে কি করা হবে স্ব লোহার পাত বানিয়ে গরম করা হবে জাহান নামের আগুনে এবং তাদের কপালে পাজরে এবং পিঠে ছেঁক দেওয়া হবে কেন কপালে যখন ফকির এসে হাত পাতে ফকির যখন দেখে বড়লোক যারা জাকাত দেয় না তারা কী করে ভুড়ু কুঞ্চু কুঞ্চিত করে এবং কপাল উঠিয়ে কপাল উঠিয়ে দেখে কপাল জড়ো করে চামড়াগুলি এই কপালের মধ্যে ছেঁক দেওয়া হবে এরপরে ফকির কি করে নির্দিষ্ট করেছেন আল্লাহ রব আল যেটা মুসলিমের হাদিসেও প্রমাণিত এভাবে যারা বকিলি করবে আল্লাহিন যারা বখিলি করছে করছে না ভাবে এটা তাদের জন্য উত্তম বর এটার জন্য তাদের জন্য ক্ষতিকর কেয়া আমা এটা তাদের কী করা হবে গলার মধ্যে এই সম্পদকে কী করা হবে বিষক্ত সাপ বিষক্ত সাপ যে সাপ বিষক্ত হওয়ার কারণে তার মাথায় টাক হবে চিটক তার গলায় লেপটে দেওয়া হবে এবং সেই ছাব তার দুই মধ্যে মধ্যে চোয়ালের নিয়ে বলবে, এবং তাকে দংশন করবে বিষাক্ত সাপ এবং বলবে আনা মালক আনা কান তোমার আমি মাল এবং তোমার এই গচ্ছি তোমাল কান যার জাকাত আদা করা হয় না বন্ধুগুন এই জন্য জাকাত অত যা আদা করবে না मुसलिम एवं मालिक है तरह माले जे माल्ट प्रथम शर्त हलो हालाल उपार्ज हालाल जे उपा अर्थ मालिक हवा दो नम्बरे माल बृद्धि पा সেটা অর্থবৃদ্ধি বা তার কী বলে পরিমাণ বৃদ্ধি পায় তিন নম্বরের শর্ত জিনিস তার নেশাব পরিমাণ হতে হবে চার নম্বরে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত যেরকম বাড়ি বাসিস্থানের জন্য তার গাড়ি চালার জন্যে তার কাপড় চুপড় তার আসবাবপত্র ইত্যাদি তার প্রয়োজন বা যে সমস্ত মানুষ কাজ করে কেউ হয়তো কি বলে আপনার নাজ্জার কাঠমিস্ত্রি তাহলে তার যে সরমাজি সরমাজ আদি তারপরে যে মেশিন আদি এগুলি যেগুলি यह समस्त बद दिए मानुषार मध्यमेंटाई अपार्जन आखाना एक बचर पूर्ण हिजिस एक बचर पूर्ण होते हैं हो पांचटा शर् जो पा जा नम्बर हल हालाल যে কোনো উপায়ে মালিক হওয়া দুই নম্বরে যে মালটা বৃদ্ধি পায় তিন নম্বরে নেশাব পরিমাণ হওয়া প্রত্যেকটা সম্পদের নেশাব আছে আর চার নম্বরে হলো সেটা নিত্যপ্রিয় জিনিসের অতিরিক্ত হওয়া আর পাঁচ নম্বরে হলো এক বছর পূর্ণ হতে হবে কোন কোন মালে জাকাত খরচ হবে এক নম্বরে স্বর্ণ এবং রূপা এবং টাকা পয়সার জাকাত দিতে হবে দুই নম্বরে হলো যেটা কৃষি সম্পদ তিন নম্বরে পশু সম্পদ চার নম্বরে যেটা হরিণ সম্পদ পাঁচ নম্বরে ব্যবসাপর্ণ এগুলির জাকাত আদা করতে হবে পরিশেষে বলব আজ কত রাজা কত আমির ও মারা দুনিয়া ত্যাগ করেছে সাথে কিছু কি গিয়েছে মাল মাল আমার মাল আল্লাহ এরা আপনার জন্য কাজে আসবে না কেমতের দিন মা আগনা আননি মা হালাকা আননি সৌকা আনিয়া সুরাহাকার আঠাশ এবং উনত্রিশ নম্বর বলছেন বলবে আফসুস করি হারে আমার মাল কই আমার বাদশাহী কই কোনো কাজে আসলো না কাজে মাল তো যেটা আপনি খেলেন পড়লেন এবং যেটা আখেরাতের জন্য আপনি কি করলেন আপনি পুজি করলেন এই আসুন জাকাত থেকে এই জন্য কোনোভাবে আমরা পালায়ন না করি জাকাতকে ট্যাক্স না মনে করি ভারী না মনে করি জাকাত মাধ্যমে নিজেকে পবিত্র করি মালকে পবিত্র করি সমাজকে পবিত্র করি এবং সমাজ থেকে যত প্রকার দুঃখী দুঃখী দুর্দশাগ্রস্ত এদেরকে সহযোগিতা করি আল্লাহ আলমিন আমাদেরকে জাকাত আদায়কারী মুসলিম হিসেবে আজ পৃথিবীর সমস্ত মুসলিম যাদের প্রতি জাকাত এটাকে একটা আল্লাহ আমাদেরকে কবুল করুন দুনিয়া তখরাতে আজমাইন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুন্দর থাকুন যেখানে আছেন ইনশাআল্লাহ আবারও আপনার সঙ্গে الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والا اما بعد فقد ارشد الباري سبحانه وتعالى في موضع تنزيل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ইসলামের পাঁচটি রুকনে। আমরা প্রতিটি একটি করে উপহার দেব আজকে সেই আমাদের সর্বশেষ স্তম্ভ সর্বশেষ রোকন হজ হজ অর্থ কি কাকে বলে হজ ফরোজ হজনের শর্ত কি হজের গুরুত্ব তাৎপর্য হাজ থেকে আমাদের শিক্ষা এবং হজের থেকে আমাদের কিছু উপকারিতা এই নিয়ে আপনাদের কাছে আমাদের ছোট্ট ছোট্ট পরিসরে এক উপহার আসুন অর্থ হচ্ছে কি আল্লাহর ঘরে আল্লাহর ঘরে জিয়ারত আল্লাহর ঘরে জিয়ারতের উদ্দেশ্য ইচ্ছা করা হাজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জায়গার নির্দিষ্ট নিয়মে তার জিয়ারত করা কাজ সম্পাদন করাকে হজ বলা হয় হজ একটা গুরুত্বপূর্ণ এ এটা ইসলামের পঞ্চম রুকন পাঁচটি রুকনের পঞ্চম রুকুন আল্লাহর ওয়ালিল্লাহ এ লামটা অজুবের জন্য মানুষের আল্লাহর জন্যে আল্লাহর জন্যে মানুষের প্রতি হজ ফরজ আল্লাহর ঘরের হজ ফরজ যে এই ঘর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে আল্লাহর এই হজ ফরজ আল্লাহর আলমিন এই কাবা ঘরকে সর্বপ্রথম ঘর বানালেন কাবার মক্কার মাঝে এবং পৃথিবীর মধ্যখানে মেডেলে এই ঘরকে আল্লাহরুল্লা আলমিন বিভিন্ন বর্ণায় পাওয়া যায় যেটা যে ফিরেস্তারা বানিয়েছিলেন এরপরে ফিরেস্তারা হজ করেছেন এরপরে মানুষ হর পরে মানুষরা এরপরে ঘরে নির্মাণ করেছেন পুনর্নির্মাণ আদমআলাম ইব্রাহিম সাল্লাহ সাল্লাম এরপর আমাদের পিজু হাবি মোহাম্মদ সাল্লাহামের যুগে এইভাবে মোট কথা এই ঘরের হজ এটি মুসলিম জাতির মিল্লাতের কি একটা কেবলা তৌহিদের টেবলা মূল মূল কেন্দ্র এই আল্লাহর ঘরের হজ এটাকে আল্লাহ রান ফরজ করে দিয়েছেন প্রতি হজকে ফরজ করে গেছেন অতএব তোমরা হজ আদা করো মুসলিম শরীফের হাদিস বন্ধুগণ মনে রাখতে হবে এই হজ শুধু এর বাহ্যিক যে দিকটা আমরা বাই থেকে বের হলাম গুসল করলাম এহরাম বাঁধলাম তফ করলাম না বরং সবকিছু আল্লাহর দাসত্ব আল্লাহর একজন খাঁটি বান্দা তৈরি হওয়ার জন্য এই জন্য সম্পর্কে আল্লাহ নবী আলহিস্লাম বলেন মান হাজিলাম যে ব্যক্তি আল্লাহ খুশি করার জন্য হজ করলো হাজির হওয়ার জন্য হাজির হওয়ার জন্য না বরং আল্লাহকে খুশি করার জন্য হজটা করল মহানব্ব সন্তুষ্টির জন্য হজ করল। এবং হজবেরিয়ড এ কোনো প্রকার কোন অশ্লীলতার সঙ্গে জড়িত হল না কোনো যৌন চর্চার সঙ্গে যৌন চরের সঙ্গে কি করলো যৌন কোন চিন্তা ভাবনা করল না কোনো গুণা পাপ করল না কোনো ঝগড়া ফাসাদ করল না সঙ্গে স্ত্রী থাকলেও কোনো ভাবে চিন্তা ভাবনা করল না এবং অন্যদিকে অন্য নারীর দিকে দৃষ্টিপাত করল না কোন ঝগড়া ফসাদ করলো না কোনো পাপাচার লিপ্ত হলো না ওই হজের ব্যাপার আল্লাহ বলেন রাজা কায় ও যেভাবে নিজের মারপিট থেকে সন্তান নিষ্পাপ জন্মগ্রহণ করে মাসুম সন্তান হয়ে ওই বেদ মাসুম হয়ে বাড়িতে হজ জান্নাতি হওয়ার জন্য আল্ হজরুরসালাজা ইল্লা জান্ যে হজতা মবরুর হয়ে যায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় মকবুল হয়ে যায় গ্রান্টেড হয়ে যায় ওই হজতার প্রতিদান হচ্ছে জান্নাত মনে রাখতে হবে হাজি সাহেবকে হজের সময় মনে রাখে যে হজ করে তার জীবনকে পরিবর্তন করে ফিরে যায় আর কতজন আগে যা ছিল তাই হয়ে ফিরে যায় কয়জন মানুষ জান্নাতি হয়ে ফিরে যায় সত্যিকারে হাজি সাহেবকে আল্লাহ রব্বুর রহমান এমন একটি ফরজ করলেন যেটা মৌখিক আর্থিক শারীরিক অর্থনৈতিক সব কিছুর সমন্বয় একটা এ অত্যন্ত গুরুত্বপূর্ণ এ যে মাধ্যমে মানুষ যার মাধ্যমে মানুষ আল্লাহর একজন দাস খাঁটি গোলাম হয়ে পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিষ্প হয়ে জান্নাতি হয়ে বাড়িতে ফিরে যাবে আর কি বড় সুযোগ আমাদের জন্য। এই যাদের হজ ফরজ হয়ে যায় দেরি করা চলবে না অতি দ্রুত হজ তিন নম্বরে বিবেক সুস্থ থাকা বিবেক বিবেক নষ্ট না হয়ে যাওয়া পাগল না হয়ে যাওয়া চার নম্বরে ফুল স্বাধীন ব্যক্তি হওয়া পাঁচ নম্বরে শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য থাকা মান তথা ইলাই শারীরিক সক্ষমতা রয়েছে এবং আর্থিক সামর্থ্য রয়েছে যদি শারীরিক অক্ষম হয়ে যা আর্থিক থাকে তাহলে বদলি হজ করার্থ এমন ব্যক্তি দিয়ে যিনি নিজের হজ আগে আদা করেছেন আর এই পাঁচটা হলো শর্ত তাহলে মুসলিম হওয়া সাবালক হওয়া সুস্থ বিবেক থাকা স্বাধীন মানুষ হওয়া পরাদিন দাস দাসী না হওয়া আর পাঁচ নম্বরে শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য থাকা অর্থনৈতিক সামর্থ্য বলতে আপনি হসপিটালে আসবেন যাবেন আপনার নিজের খরচ ভিসা আপনার হোটেল খরচ আপনার মোয়াল্লামের খরচ ইত্যাদি এবং বাবড়িতে বাড়িতে যাদেরকে রেখে আসবেন আপনার পরিবারের যাদের খরপোষ করা ভরণ আপনার প্রতি ফরজ অজীব তাদের যা প্রয়োজন নর্মালভাবে ওই কয়েকদিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস তাদের সব কিছু এতটুকু যার ক্ষমতা আছে তার প্রতি হজ ফরজ হবে আর নারীদের ক্ষেত্রে আর একটা হজ হল কি মাহারাম স্বামী অথবা থাকে না করার জন্য নিজের মাকে দাদিকে প্রভুকে পাঠিয়ে দেওয়া এটা অনুচিত হবে কারণ আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন যেই মহিলাকে যা আল্লাহ এবং আকেরাতের প্রতিমা আনে সেজন্য মাহারাম ছাড়া সফর না করে भावे आल्लाबी आलिसम से जेहजे नाम लिखिए जेहजाराओ पुरुषा पुरुष संगे थे हज फरज होज फरज हार शर्त जेनेज मबरुर काज मबरुर हर जो शर्त पांचा एक नम्बरे अपना अर्थ ट যখন হারাম খেয়ে আপনি বের হবেন আপনার রক্ত মাংস কাপড় চুপড় টাকা পয়সা হারাম হলে আপনার এই লাভবাইকে উপস্থিতিকে গ্রহণ করা হবে না কিন্তু যখন আপনি হালাল নিয়ে বের হবেন কারণ যখন আপনি আল্লাহর কাছে হালাল নিয়ে বের হবেন তখন আপনার দোয়া শুনবে আপনার কথা শুনবে আপনি পবিত্র হতে পারবেন আপনি অপবিত্র থেকে পবিত্র হোক আপনার ঝরে যাবে আল্লাহ আপনার কবল করবেন এই জন্য অর্থ করি আপনার হালু হবে দুই নম্বরে আল্লাহর জন্য হস্তা হতে হবে মানুষ দেখানোর জন্য মানুষ দেখানো মানুষ শোনার জন্যে না হালি সাহেব হওয়ার না হজ পিরিয়ড এটাকে মাবরুর মাবরুর বীররুম থেকে বীর মানে নেকি, যত বেশি নেকির ফরস্ত করবেন সুন্নত করবেন নফল করবেন যত বেশি বেশি করে নেকির কাজ করা যায় তাহলে এই হজটা আপনার পূর্ণ নিকি দিয়ে পরিপূর্ণ থাকতে হলো হজ বিরলে কোনো প্রকার চার নম্বরের কোনো পাপাচরিত হয়ে যাবে না মান হাজ্জালিল্লাহ ফালা মিয়ার ফাসু ওয়ালাম আল হজ আশহুর المعلুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج তাহলে কোনো প্রকার পাপাচরিত হয়ে যাবে না আপনার চোখের পাপ কানের পাপ মুখের পাপ হাতের পাপ পায়ের পেটের কোনো প্রকার পাপ সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে আপনার এই চার নম্বর पांच नम्बर शर्त जी जो बाईस फिर जब बसाय फिर जाशे जारे फिर गए जीवन अमल परिवर्तन तगिर चेज होते अपन जीवन अपनी जे भाव आगे नाम নামাজের মধ্যে আপনার আগ্রহ এতে বাড়ি যেতে হবে যারা ভালো ছিল যারা খারাপ ছিল তাদের ভালো হতে হবে যারা ভালো ছিল আলো ভালো যারা অতি ভালো ছিল তারা অতি উত্তম ভালো মোট কথা জীবনের পরিবর্তন ঘটতে হবে যদি পরিবর্তন না ঘটে তাহলে আপনার হয় আসা আর যাওয়া পিকনিক খাওয়া হবে আপনার দেখা ঘোরা হবে জার্নি হবে কিন্তু এবাদত হবে না আদত হয়ে যাবে এই জন্য এই পাঁচটা শর্তকে খেয়াল রাখতে হবে যে আপনার হালাল টাকা হতে হবে অর্থ এবং আপনার টাকা আপনার রং রক্ত মাংস কারণ আপনি যখন হাত দোয়া করবেন আর আপনার গুলিয়াবিল হারান কমাল বাসুব হারাম, আপনার টাকা পয়সা হারাম রক্ত হারাম আপনি দোয়া করবেন আল্লাহুল্লাহ আর গুনা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে ছোট বড় সব গুণা থেকে পাঁচ নম্বরে আপনার জীবরে চেঞ্জ পরিবর্তন হতে হবে তাহলে বুঝবো হজ কাপ্তার মাবুর হয়েছে আর তখনই আল্লাহ জানা तक ही आम्निवाद इनशाला हजार शिक्षा विदाय दीवार के एक अपन जीवन आसना देवी आज के विदाय दिए आज फिर जाशा कर एक आपनार मृत्यु आसें माह चले आसना फिर जावा सम्भव होना মিকাতে এসে গোসল করে সাদা কাপড় পরিধান করতেছেন আজকে গোসল নিজেই করছেন একদিন যখন মারা যাবেন কুল্লুনাথ সিংলা আপনার পরিবার আপনার আহাল আপনাকে গোসল দেবে আপনি সেদিন নিজেই গোসল করতে পারবেন না আজকে আপনি নিজে কাপড়ের কাপড় সাদা কাপড় পরতেছেন একদিন আপনাকে এই সাদা কাপড় অন্যরাও পরাবে এই সাদা কাপড় একদিন খুলবেন হজ শেষ अपनी एकदिन आसबे कबरे के सदा कपड़ दिए सब खोलार सूझोबे आज केपड़ पड़े बाईटमे सूंदर चकचके हिंसा पुपुरी थिड़ और पपाचार हिंसा थनार भरता जो सदा बैरता जरूर आपनर सफीज बैर से जेक अबियज एरक अबियाज सु सूंदर की पर सदा बातर जब परिष्ट तक आपनर हज यह तो, तो हजनी बाई परिष्कार हलन सदा कपड़ पढ़ल बाई भरता परिष्कार सुंदर होता है यह पढ़ा शुरू कर হয়ে যাবে আপনার করা যাবে না হালালগুলি নিষিদ্ধ কাল থেকে শিক্ষণীয় হলো তালিম হলো কি দর্শ হলো কি যা আপনার জীবনে হালালগুলিকে যখন হারাম করলেন হালি সাহেব কোন কোন কাজ করা যাবে না বড় সতর্ক হালালগুলিকে হারাম করে নিলেন কিন্তু আপনার উপরে যে আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু সারা জিন্দগির জন্য হারান করে দেওয়া হয়েছে সেটাকে আপনি হারাম করতে পেরেছেন যদি আপনি এই মাহাজুরাত এহ থেকে নিষিদ্ধ কাজগুলি থেকে এই শিক্ষা নিতে পারেন যে আমার জীবনে আর কোনদিন হারামে আমি পা দিব না অশ্লীল না কোন ঘরের পাশে আপনি গিয়ে লব শুরু করলেন পড়লেন লব্বা না হাসানা আদাবান্নার আপনি ওয়াদা করলেন জানলা আমি দুনিয়ার হিরো এবং আখরাতের হিরো হবো আমি দুনিয়ার হিরো হতে চেয়েছিলাম এবার আখড়াতের দুইটি চাকা সমান করে আমি ঘোরাবো এই আপনি ওয়াদা করলেন কাবা ঘর তফ করলেন জমজমের পানি এই পবিত্র পানি পান করলেন সাফা মারোয়া সাই করলেন মুজরাফা আরাফা আপনি ঘুরলেন এই পবিত্র স্থানে গিয়ে নিজেকে কিভাবে অপবিত্র এ থেকে আমাদের বিরোধ থাকতে হবে হজ একটা বাস্তব ট্রেনিং শারীরিক একটা ট্রেনিং আমাদের মানসিক ট্রেনিং আমাদের অর্থনৈতিক ট্রেনিং এই হজের মধ্যে অনেক শিক্ষণীয় দিক রয়েছে সংক্ষিপ্তভাবে আমরা কিছু বললাম আসুন এই হজের মাধ্যমে যেন আপনি আমি যারা হজ করবেন তারা নিষ্পাপ শিশু হয়ে বাড়িতে ফিরতে পারি জান্নাতি হয়ে এটাই হবে হজ আমাদের জীবনে কল্যাণ ও মঙ্গল তাছাড়া যদি আদত হিসাবে হজ করেন কোনোই ফায়দা হবে না আল্লাহ রব্বে আলমী আমাদেরকে কবুল করুন আমাদের যারা হজ করবেন তারা যেন হজের সবকিছু এর উদ্দেশ্য এর মহত্ব এর হকীকত এর বাস্তবতা আমরা গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করা আমিন এখানে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকুন সুন্দর থাকুন কল্যাণ মঙ্গলে থাকুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবার ভাগ্যে যেন হজকে লিখে দেন আমরা হজ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি